राय राय, लिखा, चलचित्रे एक बट व्यक्तित्व एकदिगे जेमन चलचित्रिचालनार्जन पेरिस्ट फर लाइफाइम अचीवमेंट अमन ही उपहार दिए फिलुदा প্রফেসর শঙ্কু তারিণী খুঁড়োর মতো একের পর এক অসামান্য চরিত্র বইয়ের পাতায় ফেলুদার প্রথম আবির্ভাব ১৯৬৫ সালে ফেলুদার গোয়েন্দাগিরি গল্পে এরপর বাদশাহী আংটি সোনার কেল্লা গ্যাংটকে গণ্ডগোল জয় বাবা ফেলুনাদ গোরস্থানে সাবধান ও ছিন্নমস্তার অভিশাপের মতো বেশ কিছু ফেলুদা রহস্য উপন্যাস ও ছোট গল্প প্রকাশিত হয় ১৯৬৬ থেকে উনিশশো পর্যন্ত হত্যাপুরী প্রথম প্রকাশিত হয় উনিশশো উনআশিতে শারদীয়া সন্দেশ পত্রিকায় বই আকারে প্রথম প্রকাশ উনিশশো একাশিতে প্রকাশক আনন্দ পাবলিশার্স প্রচ্ছদ ও অলঙ্করণে স্বয়ং সত্যজিৎ রায় মুখ্য চরিত্রে ফেলুদা তোপসে বাবু। ফেলুদার ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী তোপসের ভূমিকায় সমক। সোমক লালমোহনবাবু জগন্নাথ বসু অন্যান্য চরিত্রে मीर, ओ शुदू गलाय गानरल और कान भलो तुने गान हनुमान फटक बस भिकिरी गए शख से वाला श्यम गुरु डुंगू एक बेलार जो चे रेखे तीन दिन छटेने <laughs> सुरार कराज शक्त ता डुंगरू गला छो resham phiri ri resham phiri ri ude ra jaw ki daaram vanjang resham phiri ri resham phiri ri resham phiri ri ude ra jaw ki daaram vanjang resham phiri ri সামনে ভুট্টা খেতের ওপর দুটো মোষ আর কয়েকটা ছাগল ছাড়া কাছে পিঠে আর কেউ নেই ডুমরুর ঠিক পেছনে খাড়া পাহাড় তার নিচে একটা বাদাম গাছ তার ঠিক সামনে ডুংরুর বসার ডিবি ওই যে দূরে ইটে তৈরি টালির ছাতয়ালা দোতলা বাড়ি ওটা ডুংরুদের বাড়ি ভুট্টার ক্ষেতটাও ওদের উত্তরে কুয়াশায় আবছা পাহাড়ের পেছনে তিনটে বরফে ঢাকা পাহাড়ের মধ্যে लेर मत दूभागे डगा एन गोला प्रथम दो लाइन गईवार तीन माथाय सुरटा चढ़े से आसते ही आकाश भांगलो गुड़ गुड़ शब्द डुमु एक लाफे पांच हाथ पास नई हाथ बड़ा गाचटारेटे तचनच कर एक लाश डालपला खुबले मटीते मुख थुबड़े पड़ल की मानूष ना एक बाबू माथाय रक्त थुतनी रक्त एक हाँटुर गुमड़े गो खड़े पुतुल लोकटा मरे गाईजे माथा टाड़ल डुंग धा मने पड़े गल ओद कथा गमे खेतिए रास्तार ओपारे पहाड़ गाए झर्णार धारेबू फेले चार अबाक चेंगरू कारू के डुंगरूर गान शुनिए खेत भुट्टा नहीं गए डुंगरू के, के, के पैसा दिए एक पाँच टाइम डुंगरू दिल छूट जीप बार माथा डुंगीप बारे चौकुल गाय रामधनु रंग एम गाड़ी डुंगू देखे कख अनेक गाड़ी से देखे बड़ रास्ता दिए पोखर दिखे जो मेनेस ब्रूस উঠে পড়লো জিপে ডুমুকে তুলে নিল সঙ্গে সর্বনাশের মাথায় বাড়ি চারজন ঝুঁকে পড়লো লোকটার উপর মা মেনেসোডায় ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে চলে এসেছে নেপালে বেহুশ রক্তাক্ত লোকটাকে ধরাধরি করে তুললে ওরা হাসপাতাল কাঠমান্ডুতে মানুষের হাতে যে রেখাটা বিলিতি মতে হেডলাইন বা বুদ্ধির রেখা বলে फेलुदारश्चर्यकम फेलुदा लम्बा और स्पष्ट सेलुदा के जिजेस कर लेनाथ पाम स्ट्री बर से बेखिओ देखी फेलुदा एक पेशे हासिट हालमोहन बाबू के और बुद्धि रेखा देखा लालमोहन बाबू अवश्यना विश्वास करें तई फेलुदार हेडलैन बहर देखे दुवार चापा गल है কথাটা বলেছিলেন আর মিনিট খানেক পরে কথার ফাঁকে নিজের ডান হাতের মুঠো খুলে চোখ নামিয়ে রেখাগুলোর দিকে দেখে একটা দীর্ঘশ্বাস পেলেছিলেন হাত দেখে মোটামুটি অতীত ভবিষ্যৎ কি মুখ দেখে ভাগ্য বলে দেওয়ার ক্ষমতাও কারুর কারুর আছে বলে শুনেছি কিন্তু কোন লোকের কপালের ঠিক মধ্যেখানে কোড়ে আঙুলে ডগা ঠেকিয়ে রেখে চোখ বুঝে সেই লোকের ভাগ্য গণনার ক্ষমতা যে কারু থাকতে পারে সেটা এই পুরি এসে প্রথম শুনলাম তার উপরে রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর নতুন উপন্যাস বৈশাখে বেরোতে পারেন ভদ্রলোকের আরো এই জন্য যে এটা ওর প্রথম ভৌতিক উপন্যাস ফেরুদাই বলেছিল যে মোমবাতির আলোয় রহস্য কাহিনীর ভূতের গল্প জমবে বেশি সত্যি বলতে কি পিঠাপুরমের পিসাজ এই গল্পের আইডিয়াটা ফেলুদাই চটায়ুকে দিয়েছিল কিন্তু সে বই সময় মতো বেরলো না দেখে বাবু রীতিমতো খাপ্পা হয়ে এক রোববার সকালে আমাদের বাড়িতে এসে বললেন না এ শহরে আর থাকা চলবে না আর শুনেছেন তো স্কাই ল্যাবের ব্যাপার স্কাই ল্যাব কলকাতায় পড়বে এই খবর কোথাও বেরোয়নি কিন্তু লালমোহনবাবুর দৃঢ় বিশ্বাস কলকাতার উপর শনি দৃষ্টি পড়েছে না পেলে প্ল্যাটফর্মে চাদর বিছিয়ে শুয়ে দিব্যি ঘুমিয়ে রাত কাটাতে দেখেছি কতবার বালিশও লাগে না হাত ভাঁজ করে তার উপর মাথা রাখা কিন্তু বাড়িতে বিছানায় শুয়ে ঘণ্টাখানেক না পড়লে যার ঘুম আসে না তার পক্ষে সেই অভ্যেসটা বন্ধ হয়ে গেলে আর কতদিন মাথা ঠিক রাখা যায় বই পড়া ছেড়ে কিছুদিন তাস নিয়ে হাত সাফাই অভ্যেস করল তারপর কিছুদিন মুখে মুখে লিমেরিক বানালো তার একটা আবার বাবুকে নিয়ে বুঝে দেখো জটায়ুর কলমের জোর ঘুরে গেছে রহস্য কাহিনীর মোড় বড়ি খাড়া লিখে তাড়াতাড়া এইবারে লিখেছেন বড়ি থোড় এটা অবশ্য জটায়ুকে বলা হয়নি আর এই লিমেরিক লেখাও বেশিদিন চলেনি ভাবলে মনে হয় শহরে রাত্রিরে বাতি না থাকলে হয়তো খুন খুনরাহাজানি অনেক বাড়বে কিন্তু দুঃখের বিষয়ে গত তিন মাসে ফেলুদার কোনো কেস জোটেনি আর ক্রাইমও যা হয়েছে সেগুলোর কিনারা পুলিশেই করেছে তাই বোধ হয় ফেলুদা লালমোহনবাবুর কথায় সায় দিয়ে বলল সত্যি কল্লিনী তিলোত্তমা বড় জ্বালাচ্ছে শারীরিক অস্বাচ্ছন্দটা মেনে নেওয়া যায় কিন্তু ক্রমাগত কাজের ব্যাঘাত পড়াশুনোর ব্যাঘাত মশার কামড়ে চিন্তার ব্যাঘাতের কথা যার মালিক শ্যামলাল বারিক লালমোহনবাবুর বাড়িওয়ালা সুধাকান্ত বাবুর ক্লাস ফ্রেন্ড কিন্তু তা হলে কি হবে বাবু খোঁজ নিয়ে জানলেন যে জুনের মাঝামাঝির আগে ঘর পাওয়া যাবে না তাতে অবশ্য আমরা পিছুপা পা হইনি জুনের মধ্যে কলকাতার অবস্থার উন্নতির কোনো আশা নেই একুশে জুন আমরা পুরী এক্সপ্রেসে দিলাম রওনা একবার কথা হয়েছিল যে লালমোহনবাবুর অ্যাম্বাসডারে যাওয়া হবে শেষে ভদ্রলোক নিজেই এই সময়টা লং জার্নিতে মাঝপথে ঝড় রলে হলে ভ্যাস পারে মশাই বলে পিছিয়ে গেলেন গাড়িটা যাবে তবে সেটা ড্রাইভার বাবু নিয়ে যাবেন आर एक दिन पूरी छाड़ा जैसे घूर देखार इच्छा गाड़ी ट्रेन घटना फोर एक्टा आपर बार कमर एक भद्रलोक छिगारेट खाने एक होल्डारे फुदा बोल सोनारे लाइटारे सिर धरा से गोल्ड प्लेटेड और तरह दाम ना कि तीन हजार टाक যে কেস থেকে সিগারেট বার করলেন সেটা সোনার চশমা সোনার শার্টের কালিন সোনার দুহাত তিনটে আংটি সোনার আর ওপর থেকে পা ঝুলিয়ে নিচে নামতে গিয়ে লালমোহনবাবুর কাঁধে বুড়ো আঙুল লাগাতে যখন তিনি হেসে সরি বললেন তখন দেখলাম একটা দাঁত ও সোনায় মোড়া ভদ্রলোকের নামটা জিজ্ঞেস করা হল না আমার সাই ফেলুদা বলল সেটা জানার একটা সহজ উপায় ছিল কামরার বাইরে রিজার্ভেশন চার্জ টাঙানো ছিল হাওড়া থেকেই ভদ্রলোকের নাম এমএল এল নীলাচল হোটেলে একবেলা থেকেই সেটাকে সিক্স স্টার হোটেল বলে ঘোষণা করলেন বাবু ফেলুদা বলল হোটেলে সুইমিং পুল না থাকলে সেটা তারার পর্যায়ে ওঠে না আর পাঁচের ওপর রেটিং নেই আপনি কি দুশো গছ দূরে ওই সমুদ্রটাকে নীলাচলের নিজস্ব সাঁতারের চৌবাচ্চা বলে ধরছেন তাহলে অবশ্যই আপনার রেটিং এ ভুল নেই আসলে দুপুরে খাওয়াটা বেশ ভালো হয়েছিল বাবুকে লোভী বলা চলে না তবে তিনি রসিক খাইয়ে তাতে সন্দেহ নেই বললেন কাজ করার কোপটা যে এত উপাদেয় হয় জানা ছিল না মশাই এদের কুকিংয়ের কোনো জবাব নেই তাছাড়া ত্বকতকে বেডরুম বাথরুম সদালাপি ম্যানেজার ইনস্ট্যান্ট পাখা বাতি সমুদ্রের নৈকট্য সিক্স তার কেন বলবো না বলুন তো মশাই পুরনো হলে কি হবে জানি না নতুন অবস্থায় হোটেলটা সত্যি বেশ ভালো ফেলুদার আমি দোতলায় একটা ডাবল রুমে আছি পাশের ডাবল রুমটা লালমোহনবাবু গড়িয়াহাটের এক কাপড়ের দোকানের মালিকের সঙ্গে শেয়ার করে আছেন ম্যানেজার শ্যামলাল বারিকের সঙ্গে আলাপ হয়েছে বলেছেন সন্ধেবেলা একটু ফাঁক পেলেই আমাদের ঘরে আসবেন হোটেলের গেট থেকে বেরিয়ে ডান দিকে মিনিটখানে গেলেই পায়ের তলায় বালি শুরু হয়ে যায় আমি শেষ পুরী এসেছি যখন আমার বয়স পাঁচ বছর ফেরুদা বছর দুয়েক আগে রাউরকেল্লাতে এসেছিল একটা কেসে তখন উড়িষ্যার অনেক জায়গায় দেখে গেছে পুরী তো বটেই কেবল লালমোহনবাবু বললেন তিনি নাকি এই প্রথম পুরী এলেন আমরা অবাক ভাব উনি বললেন আরে মশাই কলকাতার ভেতরে কত কি আছে এখনো দেখলুম না আর পুরি ভাবতে পারেন আমার বাড়ির তিন মাইলের মধ্যে জৈন টেম্পল মানে পরেশনাথের মন্দির জম্মে অব্দি নাম শুনে আসছি এখনো চোখে দেখিনি সমুদ্র দেখে বাবু যে কবিতাটি আবৃত্তি করলেন সেটা আমি কখনো শুনিনি জিজ্ঞাসা করতে বললেন সেটা বৈকুণ্ঠনাথ মল্লিকের লেখা তিনি নাকি এথিনিয়াম ইনস্টিটিউটের বাংলার মাস্টার ছিলেন বাবু যখন ক্লাস সেভেনে পড়েন তখন নাকি এই কবিতাটা আবৃত্তি করে প্রাইস পেয়েছিলেন বললেন শেষের দুটো লাইন নাকি পার্টিকুলারলি ভালো আরেকবার মন্দিরে শোনো তপেশ তাহলে এই বিউটিটা ধরতে পারবে बाल मानुषर पक्षे ख चारोक ए तो बाल छापुल त्पर् बाल दिए क्यों हेटे गे पूबिमे जुतो छापे संगे संगेट चले निश्चय लाठी लालमोहन बाबू बस कि दिखा चेलें जुतो तो बोझा जाके तो साधारण डान हाथ लाठी धरे एक् छापा बा ফেলুদা আমার পিঠে একটা চাপড় মেরে দিল যার মানে ঝিনুক কুড়ছে ভিড়টা আরম্ভ হয় আরো এগিয়ে গিয়ে যেখানে কাছাকাছির মধ্যে বেশ কয়েকটা বাঙালি হোটেল রয়েছে আমরা আরো এগিয়ে যাব যাব করছি এমন সময় পেছন থেকে ডাক এলো ঘুরে দেখি যাবেন না ভদ্রলোক লালমোহনবাবুকে জিজ্ঞেস করলেন কিন্তু লালমোহনবাবু কিছুক্ষণ থেকেই মাঝে মাঝে পেছনে ফিরে দেখছিলেন এবার কারণটা বুঝলাম কিন্তু কিন্তু ভাব করে ফেলুদার দিকে চেয়ে বললেন আপনি তো কার কপালে নট ভাগ্য বলছেন শুনে তো তাই মনে হচ্ছে কপালে লেখা পড়াতে রাজি হল না তাও আমরা দুজনে গণৎকারের বাড়ি অবধি গেলাম ওদের সঙ্গে গণৎকারের বাড়ি বলাটা অবশ্য ঠিক হল না একটা তিনতলা বাড়ির এক তলার দুটো ঘর নিয়ে থাকেন ভদল সমুদ্রে ধার দিয়ে সোজা দিকে নুলিয়া বস্তি লক্ষ্য রেখে গিয়ে যেখানে চেঞ্জারদের ভিড় পাতলা হয়ে এসেছে সেখানে বাঁ বালির চড়াই উঠে তিরিশ চল্লিশ গজ গেলে বালিতে বসা একটা পোড়ো বাড়ির কিছুটা দূরেই এই তিনতলা বাড়িটা গেটের একদিকে শ্বেতপাথরের ফলকে লেখা সাগরিকা অন্যদিকে ডি জি সেন পুরনো ধাঁচের হলেও বেশ পাহাড়ের বাড়ি গেট দিয়ে ঢুকে একটা হইল লক্ষণ ঘর গণৎকারের নামটা এই প্রথম শুনলাম বারান্দায় যে আট দশজন লোক দাঁড়িয়ে আছে তারাও যে গণতকারের কাছেই এসেছে তাতে কোনো সন্দেহ নেই লালমোহন বাবু জয়গুরু জয় গুরু জয় গুরু জয়গুরু বলে সৌম্যশাই এর সঙ্গে গেট দিয়ে ঢুকে গেলেন কপাল কি বলছে লালমোহনবাবু ভীষণ উত্তেজিত ভাবে এই মাত্র ঢুকেছেন আমাদের ঘরে বললেন অবিশ্বাস্য অলৌকিক অসামান্য সাড়ে সাত হুপিংঘ বলেছে। করুন আর যাই করুন মশাই আপনাকে আমি একবারটি ধরে নিয়ে যাবই আর বলেছেন আমার ভাগ্য ভালো শুধু তাই নয় বন্ধু চেয়ার আর ডেসক্রিপশনও দিয়ে দিলেন আর বন্ধুর পেশা বলেছেন বন্ধু মেধাবী কর্মসন্ধি জর্দার গন্ধে ঘর ভরে গেল পানের ডিবে খুলে এগিয়ে দিলেন আমাদের দিকে আমরা ইতস্তত করছি দেখে আশ্বাস দিলেন যে এ পানে জর্দা নেই ফেলুদে একটা পান মুখে পুরে আমি জানি ভদ্রলোকের পিঠাপুরমের পিসাজ বইতে একটা আধ চরিত্র আছে যার নাম দোল গোবিন্দ শ্যামলাল বাবু হেসে বললেন মাফ করবেন মরাই ওর পুরো নাম আমারও জানা ভুটান কোঠায় যেন গিয়েছিলেন বুঝলেন মাস ছয় হলো ফিরে এসে একেবারে গুটিয়ে নিয়েছেন নিজেকে কেন সেটা জানেন শ্যামলাল বাবু মাথা নাড়লেন বাড়িটা কি করলো বাড়িটা হচ্ছে ওর বাপের হম বাপের পরিচয় দিলে হয়তো চিনতে পারবেন ঠিক বলেছেন ওইন সেনের ছেলে ব্যবসা ছিল মশাই কলকাতায় তিন তিনটা বাড়ি মধুপুরে একটা আর ওই একটা ভদ্রলোক মারা যাওয়ার পর পুথি কানেকশন আমাদের সিধু জ্যাটার কাছে তিনশো বছরের পুরনো তিনটে পুথি আছে ওর কাছে ছাপাখানার আগের যুগে বই লেখা হতো হাতে তাকেই বলে পুথি। সবচেয়ে পুরনো কালে একরকম গাছের ছাল সরু লম্বা করে কেটে তাতে লেখা হতো তাকে বলতো ভুর্জিপত্র তার পরে তাল আর কাগজে লেখা হতো সিধু যেটা বলে পুথি জিনিসটা যে আমাদের আর্টের একটা বড় অঙ্গ সেটা অনেকেই মনে রাখে না শ্যামলাল বাবু বললেন পুঁথি নিয়ে একটু হাসেন মশাই দেশ বিদেশ থেকে লোক এসে পুঁচি দেখে যায় একটি ছেলেটা মাঝে মাঝে আসত বউকে নিয়ে ভদ্রলোক বিপদ একতলায় কিছুকাল থেকে এক পারমানেন্ট বাসিন্দা এসে রয়েছেন এক গণৎকার দুতলাটা ওই সিজনে ভাড়া ভাড়া দেন আর কি এখন এক রিটায়ার্ড জজ তার বউকে নিয়ে এসে রয়েছে আপনার যদি সঙ্গে কিছুটা জ্ঞান থাকা চাই একটু হোমওয়ার্ক না করে এসব সব লোকের সঙ্গে দেখা করার কোনো মানে হয় না কোন চিন্তা নেই জ্যোতিষ কানুঙ্গোর বাড়ি আমার এই হোটেল থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ রেভেনশ কলেজের প্রফেসর ছিলেন ভদ্রলোক এখন রিটায়ার করেছেন জানেন না এমন বিষয় নেই আপনি ওর সঙ্গে দেখা করুন না আপনার সব হোমওয়ার্ক হয়ে যাবে ফেলুদা যে সত্যিই পরদিন ভোরে উঠে টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে তখনই প্রফেসর কানুঙ্গোর সঙ্গে দেখা করতে চলে যাবে সেটা আমি ভাবিনি আমার ইচ্ছে ছিল আজ সমুদ্রে স্নান করব। ও থাকলে একজন সঙ্গী সঙ্গীযুক্ত কারণ লালমোহনবাবুকে বলাতে উনি আমার কাঁধে হাত রেখে বললেন দেখো তবেশ তোমাদের বয়সে রেগুলার সাঁতার কেটেছি বুঝলে আমার বাটারফ্লাই স্ট্রোক দেখে লোকে ক্ল্যাপ পর্যন্ত দিয়েছে কিন্তু হেদুয়ার আর বে অফ বেঙ্গল তো এক জিনিস নয় ভাই পুরি ঢেউ বড়ো স্ট্রেচারাস মুম্বাইয়ের সমুদ্র হলে দ্বিধা করতুম নে সত্যি বলতে কি আজকের দিনটা স্নানের পক্ষে খুব সুবিধের নয় সারা রাত টিপ করে বৃষ্টি পড়েছে এখনো মেঘলা আর ঘুমট হয়ে রয়েছে তাই শেষ পর্যন্ত ঠিক হল যে স্নানটা না হয় ফেলুদার সঙ্গেই করা যাবে আজ শুধু একটু বিচে হেঁটে আসবো সাতটার মধ্যে চা ডিম রুটি খেয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম লালমোহনবাবুর কাল রাত থেকেই বেশ খুশি খুশি ভাব মনে হয় লক্ষণ গণৎকারী তার জন্য দায়ী এসে দেখি খা খা এই দিনে এত সকালে কে আর আসবে দূরে দু তিনটে নুলিয়াদের নৌকো দেখা যাচ্ছে তবে কালকে সেই নুলিয়া বাচ্চাগুলো নেই তার বদলে কয়েকটা কাক রয়েছে ঢেউ জল সরে গেলেই তিড়িং তিড়িং করে এগিয়ে গিয়ে ফ্যানায় ঠোকর দিয়ে কি যেন খাচ্ছে আবার ঢেউ এলেই তিড়িং তিড়িং করে পিছিয়ে আসছে দুজনে ভিজে বালির উপর দিয়ে হাঁটছি এমন সময় বাবু বললেন বালির উপর হাত পঞ্চাশে দূরে বাঁ যেখানে বিচ শেষ হয়ে পাড় উঠে গেছে সেই দিকটায় আরেকটু বাঁ শুলেই লোকটা একটা ঝোপের আড়ালে পড়ে যেত কেমন এ মনে হচ্ছে না আমি জবাব না দিয়ে পা চালিয়ে এগিয়ে গেলাম খটকা লেগেছে আমারও দশা হাত দূর থেকেও মনে হয় লোকটা ঘুমোচ্ছে কিন্তু আরেকটু এগোতেই বুঝলাম তার চোখ দুটো খোলা আর মাথার কোঁকড়ানো ঘন চুলের পাশে বালির ওপর চাপ বাঁধা রক্ত পুরো গোফ घन भुरु रंग बेस भरसा गायर सूत कोट सदा पैंट और नील स्ट्राइप शर्ट जूतो आजा नहीं डान हाथे आंगुले एक नील पाथर बसानो आंगटी हाथ नोक काटा अंत एक मास कोटर बुक पकेट फूले उचुए मन है कागज पत् आगजगल बार कर देखी कारण पुलिस तई कर लोकटा क्या लालमोहन बाबू जदिव से फेुदार संगे आर फार लालमोहन बाबू भद्रलोक पकेटे हाथ ढुक रेखे जान कि भाव কিন্তু গলার স্বরে বোঝা যায় যে ওর তালু শুকিয়ে গেছে আমি বললাম তাই তো মনে হচ্ছে ভদ্রলোক আবার বিড়বিড় করে বললেন যাক তাহলে আমরাই এই ডিসকাভার করল আমি থ ভাবটা কাটি নিয়ে বললাম হ্যাঁ চলুন চলুন রিপোর্ট করতে হবে চলুন ইয়ে পাঁচ মিনিটের মধ্যে হোটেলে ফিরে এলাম মধ্যে ফেলুদা হাজির পা বসে যখন পা না এবং ঘরের মুখানে বালি ছড়ালেন তখন বেশ বুঝতে পারছি আপনি কফি হাতে খাটে বসে ফেলুদা বাবুকে উদ্দেশ্য করে বলল লালমোহনবাবু ঘটনায় রংচড়াতে গিয়ে দেরি করে ফেলবেন বলে আমি দু কথায় ব্যাপারটা বলে দিলাম এক মিনিটের মধ্যে ফেলুদা নিজেই ফোন করে থানায় খবরটা দিয়ে দিল ওইভাবে সংক্ষেপে গুছিয়ে আমি বলতে পারতাম না লালমোহনবাবু তো নয় খুন সম্পর্কে ফেলুদা শুধু একটাই প্রশ্ন করল লোকটার কোনো অস্ত্র পড়ে থাকতে না ফেলুদা। তবে বাঙালি নয় এ বিষয়ে আমি ডেফিনেট কেন বলছেন জোড়া ভুরু বাঙালিদের হয় না আর ওরকম চোয়ালও হয় না বাজরা রুটিয়ার গোসকা চোয়াল যত মনে হচ্ছে বুন্দেলখন্দে লোক ফেলুদাজি ইতিমধ্যে ডিজি সেনের সঙ্গে এবারে বিচে পৌঁছে দূর থেকেই বুঝলাম যে লাশের পাশে বেশ ভিড় খবর এতক্ষণে ছড়িয়ে পড়েছে পুরী সমুদ্রতটে তিনি শুনলাম সাব ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্রে এবার কি ছুটি ভোগ মহাপাত্র জিজ্ঞেস করলেন সেই রকমই তো বাসনা কে খুন হলো রোডে একটা চায়ের দোকানের বাইরে বসে চা খাচ্ছিল আমি পান কিনছিলাম পাশের দোকান থেকে লোকটা আমার কাছ থেকেই দেশ লাই সিগারেট ধরায় মরলো কিভাবে ফেলুদা মহাপাত্রকে জিজ্ঞেস করলো ভদ্রলোক একটা মাঝারি কার্ড ফেলুদা দিকে এগিয়ে দিলেন একদিকে কাটমান্ডুর একটি দর্জির দোকানে নাম ঠিকানা অন্যদিকে বেশ কাঁচা হাতে ইংরেজিতে লেখা এ কে সরকার ১৪ নম্বর মেহরালি রোড ক্যালকাটা বানান ভুলগুলোর কথা বললাম ফেলুদা কার্ডটা ফেরত দিয়ে বললো দেখেফ না করে সেটা যেন মেদা মেরে গেছে ভেতরে যাওয়ার জন্য আর হাতছানি দিয়ে ডাকছে না গেটের বাইরে একজন লোক দাঁড়িয়ে বয়স পঁচিশের বেশি হবে না দেখলে মনে হয় চাকর সে আমাদের দিকে এগিয়ে এসে বলল মিত্রবাবু বারান্দার দিকে চলে গেছে তিনতলায় যেতে হলে বাড়ির দিয়ে গলির মধ্যে দিয়ে যেতে হয় কারণ তিনতলার দরজার সিঁড়ি বাড়ির পেছন দিকে গলির মাঝামাঝি এসে লালমোহনবাবু হঠাৎ হিক শব্দ করে তিন হাত পিছিয়ে গেছিলেন তার কারণ মাটিতে পড়ে থাকা একটা সরু লম্বা সাদা কাগজের ফালি লালমোহনবাবু সেটাকে সাপ মনে করেছিলেন সিঁড়ির সামনে গিয়ে চাকর আমাদের ছেড়ে দিল কারণ উপর থেকে একটি ভদ্রলোক নেমে এসেছেন মিস্টার মিত্র আসুন আসুন আমার সঙ্গে আসুন ফেলুদাকে চিনেছেন নাকি মুখের হাসি তো তাই বলছে ভদ্রলোকের চোখে মাইনাস পাওয়ারের চশমা গায়ে চামড়া বলছে বয়স পঁয়ত্রিশের বেশি নয় কিন্তু মাথার চুল এর মধ্যেই বেশ পাতলা হয়ে গেছে আপনার পরিচয়টা উঠতে উঠতে জিজ্ঞেস করলো ফেলুদা আমার নাম নিশীধ বোস আমি বাবু। ওর নাম তাহলে দুর্গাবতী সেন এখানে সবাই ওকে ডিজি বলেই ডাকেন সিঁড়ি দিয়ে উঠে ডাইনে একটা ঘর বোধ হয় সেটাতেই সেক্রেটারি থাকেন কারণ একটা তক্তপোষের পাশে একটা ছোট্ট টেবিলের উপর একটা টাইপরাইটার চোখে পড়ল বাঁ একটা প্যাসেজের দুদিকে দুটো ঘর শেষ মাথায় ছাত সেই ছাতেই যেতে হলো আমাদের মাঝারি ছাদ এক পাশে একটা কাচের ঘরের মধ্যে কিছু অর্কিড ছাতের মাঝখানে একটা বেতের চেয়ারে বসে আছেন একটি বছর শাটেকের ভদ্রলোক लालमोहन बाबू पर रंग भाषा भाषा चोख का बस ही नमस्कार कर देखे प्रथम एक पर कारण बुझल नील पैंटर तला दिए भद्रलोकर बा पायर जेटुक सबटुकु बैंडेजे ढाका আমাদের জন্য আরো তিনটে চেয়ার বার করে রাখা হয়েছে আমরা বসলে পরে ফেলুদা বলল আপনি দিক থেকে দৃষ্টি সরিয়ে আকাশের দিকে চেয়ে কথাটা বললেন ভদ্রলোক চেহারার সঙ্গে মানানসই গলার ফেলুদা বলল আমার এক জ্যাঠামশাই আছেন নাম সিদ্ধর বোস পুঁথির পেছনে ঘুরেছি অনেক আপনার কি সব বাংলা পুঁথি ভাষাও আছে যেটা বেস্ট সেটা তো সংস্কৃত কবে কার পুঁথি টুয়েলভ আমি মনে মনে বললাম জিনিসটা যদি আমাদের দেখার ইচ্ছেও থাকে বলে কোনো লাভ হবে না ভদ্রলোকের মরজি হলে দেখাবেন না তো নয় লোকনাথ বুঝলাম চাকরের নাম লোকনাথ কিন্তু তাকে হঠাৎ ডাকা কেন চাকরের বদলে মুহূর্তের মধ্যে চলে এলেন নিশীত বাবু পর্দার বাইরেই দাঁড়িয়েছিলেন কি লোকনাথ নেই স্যার বেরিয়েছে কিছু বলবেন হুম। বাড়িয়ে নিশিদ বাবু সেটা ধরে ভদ্রলোকের চেয়ার থেকে উঠতে সাহায্য করলেন পেছন পেছন আমরা ছাদ থেকে প্যাসেজ ও প্যাসেজ থেকে সুবার ঘরে গিয়ে ঢুকলাম বেশ বড় ঘর বাঁদিকে একটা প্রকাণ্ড খাট যাকে ইংরেজিতে বলে ফোর পোস্টার খাটের পাশে একটা কাশ্মীরি টেবিলে একটা ল্যাম্প দুটো ওষুধের শিশি আর একটা কাচের ডান দিকে একটা মাঝারি সাইজের রোল টপ ডেস্ক একটা চেয়ার আর দেয়ালে লাগানো পাশাপাশি দুটো গোদরেজের আলমারি হলো হুকুমটা হলো সেক্রেটারিকে। কে নিশীত বাবু খাটের উপর রাখা বালিশের তলা হাতড়িয়ে একটা চাবির গোছা বার করে ডেস্কের ঠিক পাশের আলমারিটা খুললেন ভেতরে চারটি শেলফ তার প্রত্যেকটিতে পাশাপাশি সাজানো শালুতে মোড়া লম্বা লম্বা প্যাকেট সব মিলিয়ে আন্দাজ আছে কিছু অন্য আলমারিটা চল্লিশ পঁয়তাল্লিশ আসলটা বেরোলো শেলফ থেকে নয় নিচের দিকের একটা দেরাজ থেকে লক্ষ্য করলাম তার নিচে আরেকটা পুথি রয়েছে নিশীতবাবু হুকুম পেয়ে শালুর উপর ফিতের বাঁধনটা খুলে ফেললেন ভেতর থেকে বেরিয়ে এল দুদিকে কাঠের পাটার মধ্যেখানে স্যান্ডউইচ করা দ্বাদশ শতাব্দীর সংস্কৃত পুঁথি বললেন দুর্গাগতি সেন অন্যটা কল্পসূত্র কাঠের পাটার উপরে আশ্চর্য সুন্দর রঙিন ছবি এতদিনের পুরনো হওয়া সত্ত্বেও রঙের জলুস এতটুকু কমেনি পুঁথিটা কাগজের নয় তাল পাতার হাতের লেখা যে এত পরিপাটি আর এত সুন্দর হতে পারে তা আমার ধারণাই ছিল না বাবু চাপা গলায় মন্তব্য করলেন ধনী ছেলের ফেলুদা বলল এটা উদ্দেশ্য পেলেন জানতে পারি কি ধরমশালা তার মানে কি তিব্বত থেকেই দালাইলামের সঙ্গে এসেছিল হম ভদ্রলোক পুঁথিটা ফেলুদার হাত থেকে নিয়ে নিশিদ্ধুকে দিয়ে দিলেন সেটা আবার ফিতে বাধা অবস্থায় যেখানে ছিল সেখানে চলে গেল আপনি কি আপনার জ্যাঠার হয়ে সুপারিশ করতে এসেছেন প্রশ্নটা শুনে বেশ হকচকিয়ে গেছিলাম ফেলুদা কিন্তু নানান বেয়াড়া প্রশ্নের সামনে পড়েও নিজেকে দিব্যি ঠান্ডা রাখতে পারে বলল আগে না আমি এসব জিনিস নিয়ে ব্যবসা করি না কেউ যদি দেখতে চায় তো দেখাতে পারি এই পর্যন্ত আমার কোনো ধারণা নেই বিক্রি করে তারা ইন্টারেস্ট নেই দুর্গাগতি বাবু কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়লেন প্রশ্নটা শুনে খাটের পাশের টেবিলটার দিকে চেয়ে কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন ছেলেকে আমি চিনি না স্যার একজন বিখ্যাত গোয়েন্দা স্যার নিশীত বাবু হঠাৎ এই সময় এই কথাটা কেন বললেন বুঝলাম না একবার ফেলুদার দিকে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে বললেন তাতে বয়ের কি আমি কি খুন করেছি শ্যামলাল বাবু ঠিকই বলেছিলেন ভদ্রলোকের হাবভাব ভাব কথাবার্তা সত্যিই পিকিউলিয়ার অবশ্য এর পরের কথাটা আরও তাজ্জোব প্রায় একেবারে হেঁয়ালির মতো যা হারিয়েছে তা ফিরিয়ানা গোয়েন্দার কম্ব নয় যে পারে সেই চেষ্টা বন্ধ দরজা খুলছে একে গোয়েন্দার কিছু করার পনেরো মিনিট হয়ে গেছে তাই ফেলুদা দরজার দিকে ফিরল নিশীত বাবু যেন একটু ব্যস্ত হয়ে বললেন আমরা পুথির মালিককে ধন্যবাদ জানিয়ে নিচে রওনা দিলাম ভদ্রকের পায়ে কি ব্যাপার ফেলুদা নিচে নামতে নামতে করল ওকে আগে এই পড়েছেন একটা ঘুমের ওষুধ ওই লক্ষণ বাবু লক্ষণ বাবুর দেওয়া লক্ষণ ভট্টাচার্য প্রশ্ন করলেন লালমোহনবাবু আগে হ্যাঁ উনি অ্যালোপ্যাথি আয়ুর্বেদ দুটোই বেশ ভালো জানেন লালমোহনবাবুর ইচ্ছে ছিল লক্ষণ ভট্টাচার্যের সঙ্গে ফেলুদার আলাপ করিয়ে দেবেন কিন্তু সেটা আর হল না কারণ গণৎকারের দরজায় তালা আমরা সাগরিকা থেকে বেরিয়ে হোটেল মুখো হলাম সমুদ্রের ধারে ভিড় হয়ে গেছে এই ১৫ মিনিটের মধ্যেই কারণ মেঘ পাতলা হয়ে গিয়ে সূর্যটা উকি মারবো মার্ব করছে ডাইনে রেলওয়ে হোটেলটা দেখা যাচ্ছে ফেলুদা বলল এই ভিড়ের বেশিরভাগ লোকই নাকি ওই হোটেলের আমরা ভিড় ছাড়িয়ে কয়েক পা যেতেই পেছন থেকে একটা অচেনা গলায় ডা খেল্তিক অন্যদের থেকে একটু আলগা হয়ে এক পাশে দাঁড়িয়ে একজন লম্বা ভদ্রলোক ফেলুদার দিকে চেয়ে হাসছেন বোঝা যাচ্ছে চামড়ায় রোদ লাগতে দেয়নি ভদ্রলোক আমাদের দিকে এগিয়েলেন। প্রায় ফেলুদার মতোই লম্বা সুপুরুষ বলা চলে কালো চাপ দাঁড়িয়ে আর গোফটা বেশ হিসেব করে ছাটা কালো ট্রাউজার উপর চিজ ক্লথ এর শার্টটা হাওয়ায় সেটে আছে শরীরের সঙ্গে আপনার নাম শুনেছি বললেন ভদ্রলোক এসেই ব্যস্ত হয়ে পড়েছেন নাকি তো একটা খুন হয়েছে শুনলাম তাই ভাবলাম আপনি আবার পড়লেন খুন ইচ্ছে হয় ঠিকই কিন্তু কেউ না ডাকলে আর কি করে যাই বলুন আপনি তো নীলা চলে উঠেছেন তাই না আগে হ্যাঁ হোটেলে ফিরছেন হ্যাঁ ভদ্রলোক কি যেন বলতে কি ইতস্তত করছেন এক বাসিন্দা এই কালই আলাপ হয়েছে জলে নামবেন তা বললেন এগুলো নাকি আঙুল থেকে খুলে আসে বলুন তো কি ঝোঁক কি আংটির মালিক যে কে সে বলতে হবে না ওই যে নুলিয়ার হাত ধরে ছপ ছপ করে এগিয়ে আসছেন তিনি সোনায় মোড়া মিস্টার হিঙ্গরানি ফেলুদাকে দেখে ভদ্রলোক গুড মর্নিং বলে একটা হাঁক দিলেন তারপর আরও এগিয়ে এসে থ্যাংক ইউ বলে আংটিগুলো ফেরত নিয়ে আঙুলে পরে জানিয়ে দিলেন যে গোয়া ওয়াইকি কি কি মায়ামি আকাপুলকো নিস ইত্যাদি অনেক জায়গার সমুদ্রতটের অভিজ্ঞতা আছে তার কিন্তু পুরীর মতো বীজ নাকি কোথাও নেই নতুন ভদ্রলোকটি এবার লাইনে আমার কিছুটা কন্ট্রিবিউশন আছে তবে সেটা সকলের জানার কথা নয় আমার নাম বিলাস মজুমদার ফেলুদা ভুরুকুচকে ভদ্রলোকের দিকে চাইল আপনার কি পাহাড় সঙ্গে কোন সম্পর্ক আছে বাবা আপনার জ্ঞানের পরিধি দেখছি না না তেমন কিছু নয় গত মাসখানেকের মধ্যে কোথায় যেন বিলাস মজুমদার নামটা দেখেছি বোধ কোনো পত্রিকায় বা খবরের কাগজে মনে হচ্ছে তাতে মাউন্টেন বা ওই জাতীয় কিছুর উল্লেখ ছিল ঠিকই দেখেছেন আমি মাউন্টেনিয়ারিং শিখেছিলাম দার্জিলিং এর ইনস্টিটিউটে আমার আসল কাজ হচ্ছে ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফি একটা জাপানি দলের সঙ্গে স্নো লেপার্ড ছবি তুলতে যাবার কথা ছিল জানেন বোধ হয় হিমালয়ের হাই অলটিউড এ স্নো লে রাস্তা দেখেছে অনেকেই কিন্তু আজ পর্যন্ত কোনো ছবি তোলা সম্ভব হয়নি আর কোনো কথা হল না বাবু বারবার সৃষ্টিতে ভদ্রলোকের দিকে দেখছেন সেটা লক্ষ্য করেছি হোটেলে ফিরে এসেই ফেলুদা চায়ের অর্ডার দিল হ্যালো চারটে চা পাঠিয়ে দেবেন প্লিজ জানোয়ারকে জাপটে ধরে আছে আর আট দশ জন লোক সেই জানোয়ারটাকে দেখছে মিস্টার মজুমদার যে লোকটির দিকে আঙুল দেখাচ্ছেন তাকে আমরা চিনি এর কাছ কি তো আসছি আমরা যদিও চিন্তা একটু সময় লাগে একদম ঠিক ওই প্যাঙ্গলিন নামটা কিছুতেই মনে পড়ছিল না একরকম পিপিলিকা ভুক দেখে মনে হয় গায়ে বর্ম পরে রয়েছে বিলাসবাবু বললেন ব্যাঙ্গলিনী বটে নেপালে পাওয়া যায় কাঠমান্ডুর এক হোটেলের বাইরে তোলা ডিজি সেন ছিলেন তখন ওই হোটেলে হ্যাঁ আমিও ছিলাম এটা ঘটনা এই তো গত অক্টোবরে আমি গেছি সেই জাপানি টিম আসবে বলে জাপানের কাগজেও আমার তোলা ছবি টবি বেরিয়েছে জাপানি দলটা আমার সঙ্গে তখন যোগাযোগ করে স্বভাবতই আমি খুব উৎসাহিত হয়ে পড়ি जखम तीन मैं बाकी जखम पा क्या बान बन टाइम भेगे छो बटे हाटा देखा बोझा जा पायर छाप देखने জুতো পরা পা সঙ্গে সঙ্গে বাঁপা সে লাঠির ছাপ ভাবলাম হয় নাটা না হয় বাঁপায় যখন তা আপনি লাঠি ব্যবহার করেন না দেখছি মাঝে মাঝে করি। কারণ ওই বালিতে হাঁটতে কষ্ট হয় কিন্তু উনচল্লিশ বছর বয়সে হাতে লাঠি ধরতে ইচ্ছে করে না তাহলে অন্য কেউ হবে অবিস সিনবন ভাঙাই একমাত্র ইঞ্জুরি নয় পাহাড়ের গা দিয়ে পাঁচশো ফুট গড়িয়ে পড়েছিলাম जखम कम है कैक हिपी के खबर देखने थुतनी थेतले ग कतचिहन ढाकवार पर ज्ञान स्मृतिशक्ति तछ नी थे नाम ठिकाना बार करार खबर देख এক ভাইপো চলে আসে তাকেও বেশি চিনতে পারিনি হাসপাতালে থাকতেই কিছুটা স্মৃতি ফিরে আসে চিকিৎসাল ফলে আরও খানিকটা করেছে কিন্তু অ্যাক্সিডেন্টের ঠিক আগের ঘটনা এখনো ঠিক মনে পড়েনি এই যেমন ডিজি সেন বলে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল সেটা আমার ডায়েরিতে পাচ্ছি কিন্তু তার চেহারাটা মনে পড়েছে এই মাত্র দুদিন আগে ডিজি সেন কেন গিয়েছিল কাঠমান্ডু সেটা মনে পড়ছে মানে পুঁথি সংক্রান্ত কোনো ব্যাপার কি পুঁতি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন ভদ্রলোক মানে যা দিয়ে মালাগাথে না পুথি বা পুথি পুস্তিকা হাতে লেখা প্রাচীন বই ভদ্রলোকের খুব ভালো কালেকশন আছে পুঁথির ও আচ্ছা আচ্ছা তাই বলুন কিরকম দেখতে হয় বলুন তো এই পুথি সরু লম্বা চ্যাপটা ধরুন এর সাইজ একটি ছোট বা বড়ও হতে পারে সাধারণত আমরা চেয়ে আছি ভদ্রলোকের দিকে বেশ মিনিট খানেক পর বিলাস মজুমদার বললেন তাহলে বলি শুনুন কাটমান্ডুতে যে হোটেলে ছিলাম বিক্রম হোটেল সেখানে এক ভারী অদ্ভুত ব্যাপার ছিল দু একটা ঘর ছিল যা চাবি অন্য ঘরে লেগে যেত যেটা হোটেলে কখনোই হবার কথা নয় একদিন আমি আমার ঘরে চাবি নিয়ে ভুল করে আমার পাশের ঘরে দরজায় লাগিয়ে ঘোরাতেই দরজাটা খুলে গেল সেটা ছিল ডিজি সেনের ঘর প্রথমে ঠিক ধরতে পারিনি ভাবছি আমার ঘরে এরা কারা ঢুকলো কি করে আসল ব্যাপারটা বুঝতেই সরি বলে বেরিয়ে আসে কিন্তু ততক্ষণ একটা ঘটনা আমি দেখে ফেলেছি খাটে বসে আছেন মিস্টার সেন আর চেয়ারে দুটি অচেনা লোক তাদের একজন একটা কার্ডবোর্ড এর বাক্স থেকে একটি প্যাকেট বার করছে যতদূর মনে পড়ে প্যাকেটটা ছিল লাল তবে সেটা কাগজ কি কাপড় সেটা মনে নেই তারপর তারপর ব্ল্যাঙ্ক অনেক চেষ্টা করিও মনে করতে পারিনি এর পরের মেমোরি হচ্ছে হাসপাতালে জ্ঞান হওয়া বাবু হঠাৎ ভীষণ ব্যস্ত হয়ে উঠলেন আরে মশাই এমন ভালো গণৎকার রয়েছেন নেই পুরিতে আপনি তার কাছে যান না একবার টি যা ভুলে গেছেন সব ডিটেলে বলে দেবেন কার কথা বলছেন লক্ষণ ভেট ওই ডিজি সেনের বাড়ির একতলার ভাটে যদি দিদা হয়তো বলুন আমি অ্যাপয়েন্টমেন্ট করে আমি আপনাকে নিয়ে যাব। আপনি একটি বার ট্রায়াল দিয়ে দেখুন না বলছেন ভদ্রলোকের যেন আইডিয়াটা ভালোই লেগেছে একশো বার আপনার কপালে ওই আঁচিলটার আঙুল রেখে গড়গড় করে বলে দেবেন এটা এতক্ষণ বলা হয়নি বিলাসবাবুর কপালে ঠিক মাঝখানে একটা আঁচিল হঠাৎ দেখলে মনে হবে ভদ্রলোক বুঝি টিপ পড়েছেন ভদ্রলোক কি এলাও করেন। ফেলুদা প্রশ্ন করল হোয়াই নট আপনি একটা অফিস যাবেন তো সে আমি ওকে বলে রাখবো আপনার কোনো চিন্তা নেই ঠিক হলো আজই সন্ধ্যা ছটায় অ্যাপয়েন্টমেন্ট করা হবে ভদ্রলোকের ফি পাঁচ টাকা পঁচাত্তর শুনে বিলাসবাবু হেসেই ফেলেছিলেন কিন্তু ফেলুদা হিসেব করে দেখিয়ে দিল জন খদ্দের হলেও ভদ্রলোকের মাসিক আয় হয় প্রায় দু হাজার টাকা আমি বেশ বুঝতে পারছিলাম যে নিজের ভাগ্য গণনা করাবার ইচ্ছে না থাকলেও বিলাস মজুমদারের স্মৃতি উদ্ধার হয় কি না দেখার জন্য ফেলুদার যথেষ্ট কৌতূহল রয়েছে আজ ঠিকই করে রেখেছিলাম যে বিকেলে একটু মন্দিরের দিকটায় যাব মন্দিরের চেয়েও রথটা দেখার ইচ্ছে বেশি ফেলুদার কাছে শুনলাম যে বিশাল রথ নাকি প্রতিবারই রথযাত্রার পর ভেঙে ফেলা হয় আর তার কাঠ দিয়ে খেলনা তৈরি করে বাজারে বিক্রি করা হয় পরের বছর আবার ঠিক একই রকম নতুন রথ তৈরি হয় যাবার পথে ফেলুদাকে কেমন যেন অন্যমনস্ক মনে হচ্ছিল হয়তো এই দুদিনে নতুন আলাপীদের সঙ্গে যে সব কথাবার্তা হয়েছে সেগুলোর ওর মাথায় ঘুরছিল একটা কথা ওকে না বলে পারলাম না। ফেলুদা পারটা কিরকম বারবার এসে পড়ছে তাই না যে লোকটা খুন হলো সে নেপালের লোক বিলাসবাবু কাঠমান্ডু গিয়েছিলেন দুর্গাগতি বাবু ঠিক সেই সময় কাঠমান্ডুতে ছিলেন তুই গিয়েতে কোন তাৎপর্য খুঁজে পেলি না মানে পুরীর বিখ্যাত রথ দেখে মন্দিরের সামনে বিশাল চওড়া রাস্তার এক পাশে ঘুরে ঘুরে পাথরের তৈরি খুদে খুদে কোনা কোনারকের চাকা এইসব দেখছি হঠাৎ আছেন যিনি হেয়ার কাটিং সেলুনে চেয়ারে বসলেই ঘুমিয়ে পড়েন ফলে নাপিত বেহিসাবি কিছু করলেও টের পান না ঘুম ভাঙার পর অবশ্য প্রত্যেকবারই কুরুক্ষেত্র বেঁধে যায় মহাপাত্রকে দেখে মনে হলো এনারও সে বাতি কাছে বাসিন্দা তাকে নাকি বলেছে বর্ণনার কোন মূল্য নেই পেশা বলে ট্রাভেলিং সেলসম্যান তো কি সেল করে তা তো কেউ জানে না বজর গলো আর সে বছর খানেছে গতকাল সকালে বাস স্ট্যান্ডের কাছে একটা হোটেলে ছিল ভাড়া কাল রাতে এটা ফোন করতে চুকালে হোটেল থেকে তো ফোন খারাপ ছিল সে একটা ডাক্তারি দোকান থেকে কাজ ছাড়ে কম্পাউন্ডার পাশেই দাঁড়িয়েছিল কিন্তু খদ্দের ছিল বলে কি কথা হচ্ছে তা শোনেনি এগারোটা নাগাদ হোটেল থেকে বেরোয় আর ফেরেনি ঘরে একটা সুটকেস পাওয়া গেছে রেলওয়ে হোটেল থেকে বাবুকে আমরা তুলে নেব ছটা বাজতে পনেরো মিনিটে আমরা হোটেলে গিয়ে হাজির হলাম ব্রিটিশ আমলের হোটেল এখন রং ফেরানো হলেও চেহারায় পুরনো যুগের ছাপটা রয়ে গেছে সামনে বাগান সেখানে রঙিন ছাতার তলায় বেতের চেয়ারে বসে হোটেলের বাসিন্দারা চা খাচ্ছে তারই একটা থেকে উঠে পাশের চেয়ারে বসা দুজন বলে বিলাসবাবু আমাদের দিকে কি আছে দেখা যাক আজ লালমোহন বাবু আমাদের গাইড তাই তার হাবভাব একেবারে পাল্টে গেছে দিব্যি গটগটিয়ে সাগরিকার গেট দিয়ে ঢুকে বাগানের মধ্যেখানে নুড়ি ফেলা পথ দিয়ে শটান গিয়ে বারান্দায় উঠে কাউকে না দেখে একটু আবার নিজেকে থতমত খেয়ে তৎক্ষণাৎ মেজাজে একটা দরজা খুলে গেল বুঝলাম ইনি লক্ষণ ভট্টাচার্য পরনে সিল্কের লুঙ্গি আর চিকনের কাজ করা সাদা আদির পাঞ্জাবি মাঝারি হাইটের চেহারার বিশেষত্ব হল সরু গোঁফটা যেটা ঠোঁটের দুপাশ দিয়ে প্রায় আধ ইঞ্চি নেমে এসেছে নিচের দিকে লালমোহনবাবু আলাপ করাতে যাচ্ছিলেন ভদ্রলোক বাধা দিয়ে বললেন ওটা ভেতরে গিয়ে হবে লক্ষণ ভট্টাচার্যের বৈঠকখানার বেশিরভাগটা দখল করে আছে একটা তক্তপোষ বুঝলাম ওটার উপরে বসেই ভাগ্য গণনা হয় এছাড়া আছে দুটো কাঠের চেয়ার একটা মোড়া একটা নিচু টেবিলের উপর উড়িষ্যা হ্যান্ডিক্রাফ্রে আর পেছনে একটা দেয়ালের আলমারিতে দুটো কাঠের বাক্স কিছু বই কিছু শিশি বোতল বয়াম ইত্যাদি ওষুধ রাখার পাত্র আর একটা ওয়েস্ট অ্যান্ড ঘড়ি আপনি বসুন খেনটায় তক্তপোষের একটা অংশ দেখে বিলাসবাবুকে বললেন আর আপনারা গনৎকার চেয়ার আর মোড়া দখল হয়ে গেল বাবু এবার আমাদের সঙ্গে আলাপটা করিয়ে দিলেন ফেলুদার বিষয়ে বললেন আমার সেই বন্ধু আর বিলাস মজুমদারের নামটা বলে হচ্ছেন বিখ্যাত বলেই জিপ কেটে চুক করে গেলেন আমি জানি উনি বলতে গিয়েছিলেন ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফার নিজের বুদ্ধিতেই যে নিজেকে সামলে নিয়েছেন সেটা আশ্চর্য বলতে হবে ফেলুদা বোধহয় কেলেঙ্কারিটা চাপা দেবার জন্যই বলল আমরা দুজন অতিরিক্ত লোক এসে পড়েছি বিশ্বাস করতে চায় না এই যেমন ভদ্রলোকের কথা থেমে গেল তার দৃষ্টি চলে গেছে বিলাস মজুমদারের দিকে কি আশ্চর্য আপনার কপালে ঠিক থার্ড আই এর জায়গায় দেখছি একটি উপমাংস উপেন্ল্যান্ড এর কথা বলছেন ফেলুদা বললো পিনিয়াল গ্ল্যান্ড মানুষের মগজের সবচেয়ে রহস্যময় অংশ অন্তত পশ্চিমের বৈজ্ঞানিকরা তাই বলেন संगे जो स्थापन তা একরকম তাই বলতে পারেন যখন প্রথম শুরু করি তখন পিনিয়াল গ্ল্যান্ডের নামও শুনিনি জগবন্ধু ইনস্টিটিউশানে ক্লাস সেভেনে পড়ি তখন এক রোববার আমার জ্যাঠা চ্যাঠামশাইয়ের মাথা ধরল বললেন লক্না আমার মাথাটা টিপে দিবি আমি তোকে আইসক্রিমের পয়সা দেব কপাল টন্টন করছে কপালের মধ্যে এখানে বুড়ো আঙুলের তর্জনী দিয়ে টিপছি এমন সময় অদ্ভুত একটা ব্যাপার হলো। চোখের সামনে বায়োস্কোপের ছবির মতো পরপর দেখতে লাগলাম জ্যার বইতে হচ্ছে জ্যাঠা পুলিশের ভ্যানে উঠছেন মুখে বন্ধে বিয়ে মৃত্যু বন্দে রয়েছেন? সব তখন কিছু বলিনি কিন্তু এই মৃত্যুর ব্যাপারটা যখন অক্ষরে অক্ষরে ফলে গেল তখন বুঝতেই তো পারছেন বাবুকে দেখে বেশ বুঝছিলাম আর তার চিহ্নও দেখছি ঘরে নিজেকে কি বলেন ডাক্তার না গণৎকার দেখুন গণনার ব্যাপারটা আমি শিখিনি আয়ুর্বেদটা শিখেছিও যে একেবারে না তা নয় পেশা কি জিজ্ঞেস করলে ডাক্তার ই বলবো আসুন এগিয়ে আসুন এসে বসুন শেষের কথাগুলো অবশ্য বাবুকে বলা হলো ভদ্রলোক এগিয়ে এসে তক্তপোষে পা তুলে বাবু হয়ে বসে বললেন দেখুন কপালের ব্ল্যাক স্পটটি যদি ইনফরমেশনে সহায়ক হয় লক্ষণ বাবুর পাশেই যে একটা ছোট অ্যালুমিনিয়ামের বাটি রাখা ছিল সেটা এতক্ষণ লক্ষ্য করিনি तरल पदार्था क्यों देख लक्षण बाबू डान हाथे आंगुलर डगा ट तीन बार चुबिए नुमाले आंगुलेट कर आंगुलगा मोक्षमानंदे ठीक विलशबाबुर कपाले आँचिले बसिए दिलें मिनिटखने सब सबाई चुप কেবল ঘড়ির টিকটিক আর এই প্রথম খেয়াল হলো বাইরে থেকে আসা এক টানা ঢেউ ভাঙা শব্দ তেত্রিশ তেত্রিশ উনিশশো তেত্রিশ আচ্ছা তুলালগ্ন সিংহ রাশি তুলালগ্ন সিংহ রাশি পিতা মাতার প্রথম সন্তান लक्षण भट्टाचार्य चो बदार्थ विज्ञान ग्रेजुएट तेईस शुरू चार चाह फ्राफर स्ट्रागल देखिए स्ट्रागलक्षी बेपर जीवन भ्राम अकृत भद्रलोक एक थामल मुख देखले किच्छु बोझार उपाय नहीं तब चोक गणत्कार दिक्कत सरेंट लक्ष्य कर कपाले बिंदुबु घाम ना, ना, ना, ना। दे हिमालयघ चूप थ ভদ্রলোক হঠাৎ বিলাসবাবুর কপাল থেকে আঙুল নামিয়ে নিয়ে চোখ খুললেন তারপর বিলাসবাবু ধরা গলায় প্রশ্ন করলেন লক্ষণ ভট্টাচার্য মাথা নেড়ে পকেট থেকে পানের ডিবে বার করে একটা পান মুখে পুরে বললেন যতদূর দেখছি সেটা আপনার পরম ভাগ্য কিন্তু কে ঠেললো সেটা প্রশ্নটা করেছেন লালমোহন বাবু লক্ষণ ভট্টাচার্য মাথা নাড়লেন সরি যা দেখেছি তার বাইরে বলতে পারব না বললে মিথ্যে বলা হবে দেবতা তার ডান না সিক্স স্টার বাবুকে প্রশ্নটা করলো ফেলুদা আমরা রেলওয়ে হোটেলে এসেছি ডিনার খেতে বিলাসবাবু সাগরিকা থেকে বেরিয়েই আমাদের নিমন্তন্ন করলেন বললেন আপনারা আমার অশেষ উপকার করেছেন রেলওয়ে হোটেলের খাবার যে অপূর্ব তাতে কোনো সন্দেহ নেই আর সেটা লালমোহনবাবু না স্বীকার করে ছিড়ি হয়েছে আজকাল মশাই আমি ভাবলাম রেলওয়ে হোটেলের খাওয়া বুঝি সেই হবে সে ভুল ভেঙে বাবু হেসে বললেন এবার সুফলেটা খেয়ে দেখুন কি খাব সুপ প্লেটে সুপ তো গোড়াতে খেয়ে লুম প্লেট নয় মিষ্টি এক ধরনের এই সুফলে খেতেই বিলাসবাবু লক্ষণ ভট্টাচার্যের দৌলতে মনে পড়ে যাওয়া ঘটনাটা বললেন মিস্টার সেনের ঘরে দেখা সেই ঘটনাটা আমার মনে কোনো রকম খটকার সৃষ্টি করেনি পরদিন ভদ্রলোক পোখরা যাচ্ছিলেন আমাকে সঙ্গে যাবার জন্য ইনভাইট করলেন জাপানি দল আসতে তখন আরো তিন দিন দেরি তাই রাজি হয়ে গেল পোখরা কাটমান্ডু থেকে প্রায় 200 কিলোমিটার পথে একটা জঙ্গল পড়ল ভদ্রলোক সেখানে গাড়ি থামাতে বললেন বললেন নাকি ভালো অর্কিড পাওয়া যায় ওই জঙ্গলে আমিও ক্যামেরা নিয়ে নামলুম আর কিছু না হোক এক একটা ভালো পাখিও যদি পাই হলি বা মন্দকি তো আমি পাখি খুঁজছি আর উনি দুজনে ভাগ হয়ে গেছি কথা আছে আধ ঘন্টা বাদে দুজনেই গাড়িতে ফিরব ওপরে গাছের দিকে চোখ রেখে এগোচ্ছি এমন সময় পেছন থেকে মাথায় একটা বাড়ি আর তারপরেই অন্ধকার ভদ্রলোক থামলেন আর কিছু বলার কারণ বাকি ঘটনা উনি আগেই বলেছেন ফেলুদা বলল আঘাতটা কে মেরেছিল সে সম্বন্ধে গাড়িটা ছিল মেন রোডে প্রায় কিলোমিটার খানে দূরে তাহলে সেনের কীর্তি আদালতে সেটা প্রমাণ করার কোন উপায় নেই আগে না তা নেই লালমোহনবাবু কিছুক্ষণ থেকে উসখুস করছিলেন এবার বুঝলাম কেন ভদ্রলোক বললেন বাহ আপনি সেন সেনমশায়ের সামনে গিয়ে হাজির হন না উনি যদি কালপ্রিট হন তাহলে আপনাকে দেখে বেশ একটা ভূত দেখার মতো ব্যাপার হতে পারে সেটা মনে হবে কি সে কথা আমি ভেবেছি কিন্তু সেখানে একটা মুশকিল আছে উনি আমাকে নাও চিনতে পারেন কারণ আমার তখন দাড়ি ছিল না গুমর ভাবটাও আর নেই ফেলুদার পকেটে একটা ছোট্ট জোরালো টর্চ আছে জানি কিন্তু ফিকে চাঁদের আলো থাকার দরুন সেটা জ্বালাবার দরকার হল না রাস্তা পেরিয়ে সমুদ্রের ধার অব্দি বাঁধানো পথটা দিয়ে চলতে চলতে বাবু বললেন এবার ফ্র্যাঙ্কলি বলুন তো মোটরাই কিরকম দেখলেন লক্ষ ভট্টারজিকে ব্যাপার নয় কি হতে পারে কিন্তু অত জেনেও গোয়েন্দার ভাত মারতে পারবে না বিলাস মজুমদারকে দুর্গাগতি সেনি হত্যা করার চেষ্টা করেছিল কিনা সেটা জানতে হলে ভেলো মৃত্যুর ছাড়া গতি নাই আপনি তদন্ত করছেন তাহলে চাঁদের আলোতেই বুঝলাম লালমোহনবাবুর চোখ ঝিলিক দিয়ে উঠেছে কারণ ঠিক তখনই সামনে একজন বিড়বিড় করতে করতে ব্যস্তভাবে এগিয়ে আসছেন আমাদেরই পথ ধরে মিস্টার হিঙ্গরানি ভদ্রলোক আমাদের দেখে থমকে দাঁড়ালেন তারপর ফেলুদার দিকে আঙুল নেড়ে বেশ ঝাঁঝের সঙ্গে বললেন সেটা আগে থেকে জানতাম তাই অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করতে গেলাম বললাম তোমার সবচেয়ে পিস কি আছে আমায় দেখাও তৎক্ষণাৎ আলমারি খুলে দেখালেন দ্বাদশ শতাব্দী সংস্কৃত পুঁথি অসাধারণ জিনিস চোরাই মাল জানি না আমার তো মনে হয় গত বছর ভাতগাঁও এর প্যালেসিয়াম থেকে তিনটে পুঁথি গিয়েছিল তার একটা দুটো উদ্ধার হয়েছিল একটা হয়নি কাঠমান্ডু থেকে দশ কিলোমিটার প্রাচীন শহর আগে নাম ছিল ভক্তপুর কিন্তু চোরাই মাল কি চট করে দেখায় আর আমি যত জানি পারমিতার পুঁথি একটা নয় বিস্তর আছে এটা দালাইল আমার সঙ্গে এসেছিলেন কত দিয়েছিলেন সেন ওর আর একটা ভালো পুঁথি আছে আমাকে দেখালেন আরো দুটো দিন সময় আছে আমার হাতে দেখা যাক কত ওর ঘোঁ এনি গুড নাইট ভদ্রলোক সংক্ষেপে গুড নাইট জানিয়ে গজগজ করতে করতে চলে গেলেন হোটেলের দিকে একটু লাগছে না বাবু প্রশ্ন করলেন ফেলুদা তার বা কিসের কথা বলছেন সেটা না জানলে তো বলা সম্ভব নয় কেনা জিনিস না। কেন মানুষ নির্লভ হতে পারে এটা আপনার বিশ্বাস হচ্ছে না সিধু যেটা দুর্গাগতি বাবুকে পুঁথি বিক্রি করতে রিফিউজ করেছেন সেটা আপনি জানেন কই সেটা তো মিস্টার সেন কিছু বললেন না সেটা তো আমার কাছে আরো সাসপিসক চরিত্র আর বাবু যা বলছেন তা যদি সত্যি হয় সাসপেশন কিন্তু একজনের উপর পড়ে নেই নিউক্লিয়ার ফলআ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে কাকে বাদ দেবেন বলুন আপনার গণতকার যে তৃতীয় চক্ষু সম্পন্ন কিন্তু লক্ষণ ভট্টাচার্য যদি তাঁর জ্ঞানের পরিচয় দিয়ে লোককে ইমপ্রেস করতে চান তাহলে তাকে আরো অ্যাকিউরেট হতে হবে তারপর ধরুন নিশীত বাবু আড়ি পাতার অভ্যেস আছে ভদ্রলোকের সেটা মোটিক ভালো নয় তারপর দুর্গাগতি বাবু বললেন ওর গাউট হয়েছে কিন্তু কিসের ওষুধ ঠিক মনে পড়ছে না কিন্তু আমি জিজ্ঞেস করলাম আচ্ছা ভদ্রলোককে এত অন্যমনস্ক কেন মনে হয় বলতো তাছাড়া বললেন ওর ছেলেকে চেনেন না मे गुदू कथा ना हाट बाल जुतर छाप संगे संगे बाठाप ছাপটা হয়েছে গত কয়েক ঘন্টার মধ্যে কিন্তু কথা হচ্ছে এই যে বিলাসবাবু লক্ষণ ভট্টাচার্যের বাড়ি থেকে সোজা ফিরে গিয়ে সেরে আমাদের জন্য অপেক্ষা করছিলেন তিনি এর মধ্যে আর নিচে আসেননি তাহলে এ ছাপ কার। আর কে বাঁহাতে লাঠি নিয়ে হেঁটে বেড়ায় পুরীর পিচে পরদিন সকালে আমরা চা খেয়ে বেরোব বেরোব ভাবছি এমন সময় বাবুর গাড়ি চলে ড্রাইভার ড্রাইভার বাবু বললেন যে যদিও সকাল সকাল রওনা হয়েছিলেন বালাসোর 30 কিলোমিটার আগে নাকি প্রচণ্ড বৃষ্টি নামে ফলে ওকে ঘণ্টাচারেক বালাসোরেই থাকতে হয়েছিল গাড়ি নাকি দিব্যি এসেছে কোনো ট্রাবল দেয়নি হরিপদ বাবুর জন্য আমাদের হোটেলের কাছেই নিউ হোটেলে একটা ঘর বুক করে রাখা হয়েছিল কারণ নীলাচলে জায়গা ছিল না গাড়িটা নীলাচলে রেখে ভদ্রলোক চলে গেলেন নিজের হোটেলে আমরা বলে দিলাম দিন ভালো থাকলে দুপুরের দিকে ভুবনেশ্বরটা সেরে আসতে পারি একটার মধ্যে মন্দির টন্দির সব দেখে ঘুরে আসা যায় ফেলুদা বলেই রেখেছিল সকালে সে একবার স্টেশনে যাবে ওর আবার স্টেটসম্যান না পড়লে চলে না আর হোটেলে দেয় শুধু বাংলা কাগজ হাঁটা পথে হোটেল থেকে স্টেশন যেতে লাগে আধ ঘন্টা আমরা যখন পৌঁছলাম তখন পৌনে নটা কলকাতা থেকে জগন্নাথ এক্সপ্রেস এসে গেছে সাতটায় পুরী এক্সপ্রেস এক ঘণ্টা লেট এই এলো বলে কোথাও যাবা না থাকলেও স্টেশনে আসতে দারুণ লাগে বিশেষ করে কোনো বড়ো ট্রেন আসামাত্র ঠান্ডা স্টেশনটা কীরকম টক বগিয়ে ফুটে ওঠে সেই জিনিস দেখে দেখেও পুরনো হয় না বুক স্টলে গিয়ে লালমোহনবাবু প্রথমেই জিজ্ঞেস করলেন বিখ্যাত রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক জটায়ুর কোনো বই আছে কিনা। এটা করার কোনো মানে হয় না কারণ ওই সিরিজের কাগজের রহস্য মাসিকটা এসেছে পাশ ফিরে দেখি বাবু। ভদ্রলোক প্রথমে আমাদের দেখেননি চোখ পড়তেই কান অব্দি হেসে ফেললেন এই দেখুন পাশে গোয়েন্দা দাঁড়িয়ে আমি কিনছি রহস্য মাসিকা জিজ্ঞেস করলো আর বলবেন না করে লোক চলে আসে আর দেখা করার জন্য ঝুলো করে লম্বা চাপ দাঁড়ি উম চোখে একটা কালো চশমাও ছিল নাম জানতে চাইলে বললেন নাম বললে চিনবেন না তোমার মুনি বলো ভালো পুঁথির খবর আছে বললুম কর বললে নিয়ে এসো ছাতে নিয়ে গিয়ে বসালুম আরও কিছু চিঠিপত্র টাইপ করার ছিল ঘরে চলে গেছি ওমা তিন মিনিটের মধ্যেই হাঁক ডাক গিয়ে দেখি কর্তার মুখ ফ্যাকা এই বুঝি হাটফেল করলেন বললেন একে নিয়ে যাও ভদ্রলোককে তৎক্ষণাৎ নিয়ে চলে এল সে আবার যাওয়ার সময় বলে কি তোমার মণিবের হার্টের ব্যামো আছে নিশ্চয়ই ডাক্তার দেখাও এখন কেমন আছেন উনি এখন এখন অনেকটা ভালো ভদ্রলোক প্ল্যাটফর্মের ঘড়িটার দিকে দৃষ্টি দিয়ে আঁটকে উঠেছেন এরে এত লেট হয়ে গেছে সেটা খেয়ালি করিনি শুনুন মশাই আছেন তো কদিন একদিন সব বলবো সে অনেক ব্যাপার আচ্ছা হ্যাঁ চলি এখন হ্যাঁ আচ্ছা ইতিমধ্যে পুরী এক্সপ্রেস এসে পড়েছিল গার্ডের বিশালের সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে দিল আর নিশীতবাবুও ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন ফেলুতে একটা চটি বই দেখে রেখেছিল সেটা কিনে নিল দাম সতেরো নাম আ গাইড টু নেপাল ফের পথে ফেলুদা বলল আপনারা বরং আজই ভুবনেশ্বরটা কাঠমান্ডুতে জট পাকিয়ে যাবার আগে একটু গুছিয়ে ফেলা দরকার আমি ফেলুদার এই ভালো করে যান ও এখন গুটিয়ে নেবে নিজেকে মৌনি হয়ে যাবে খাটে চিত হয়ে শুয়ে শূন্য চেয়ে থাকবে আমি লক্ষ্য করেছি এই অবস্থায় ওর প্রায় তিন চার মিনিট ধরে চোখের পাতা পড়ে না আমরা যদি এ সময় ঘরে থাকি তো ফিস ফিস করে কথা বলি সবচেয়ে ভালো হয় ঘরে না থাকে। আর ফেলুদার সঙ্গাই তো ভুবনেশ্বরে যেতে ক্ষতি কি আমি লালমোহনবাবুকে ইশারায় বুঝিয়ে দিলাম যে আমাদের যাওয়াই উচিত হোটেলের কাছাকাছি যখন পৌঁছেছি তখন দেখি একজন চীনা লোক গেট দিয়ে বেরোচ্ছেন দেখেছেন আর এক মিনিট এদিক মুছলেন আপনি তো আমার শুনলাম এক গাল হেসে বললেন বাবু। শুধু তাই না আপনি ঠিক যেমনটি বলেছিলেন একেবারে হুব হু তাই যাকে বলে ভূত দেখা मशाई दाड़ी सत्ते चिन्ह फिलुदा खेल करेंट कर नए अबाक तो कपाले थर्ड आई ठीक ओटा खेल जैके आश्चर्य ब्यापार हलटार दशा देखे और माय हल আর ওই ঘটনাটার ফলেই বোধ হয় ওকে কাঠমান্ডুতে যেমন দেখেছিলাম তেমন আর উনি নেই এই মাসে বয়স যেন বেড়ে গেছে দশ বছর আজ দেখা করে খুব ভালো হলো। এবার ঘটনাটা মন থেকে মুছে ফেলতে কোনো অসুবিধা হবে না এটা সুখবর শুধু অনুমানের ওপর ভিত্তি করে আপনি বেশি দূর এগোতেও পারতেন না ভদ্রলোক উঠে পড়লেন তা আপনাদের প্ল্যান কি আমি এখানে আমি ভাবছি কালই দেখা হয়নি আমাদের বেরোতে বেরোতে সাড়ে বারোটা হলেও দিনটা ভালো থাকায় আর চমৎকার রাস্তায় হরিপদবাবু স্পিডোমিটারের কাঁটা আশি কিলোমিটারের নিচে নামতে না দেওয়ার দরুন তার গোয়েন্দাগিরির ফলে সেটা উদ্ধার করে দিয়েছিল সেটাকে মন্দিরের গায়ে চিনতে পেরে শির দাঁড়ায় এমন একটা শিহরণ খেলে গেল যে বলতে পারি না অবশ্য মন্দির তো শুধু ওই একটাই নয় লিঙ্গরাজ কেদারগৌরী মুক্তিহনুর আবার আছে ভুবনেশ্বর নিয়ে যেটা ওকে হন্ট করে মুক্তারে দাঁড়িয়ে প্রায় চল্লিশ জন দেশি বিদেশি ট্যুরিস্টের সামনে উনি সেটা গলা ছেড়ে আবৃত্তি করলেন কত শতকেল এঞ্জেলো তাহা যে ভাস্কর্যে ভাসনেশ্ব ভদ্রলোক যাতে কষ্ট না পান তাই আমি মুখে প্রশংসা করলাম ঠিকই যদিও অ্যাঞ্জেলোর সঙ্গে মিল দেবার জন্য ছিলোকে ছেলো করাটা আমার মোটেই গ্রেট পয়েন্টের লক্ষণ বলে মনে হলো না কথাটা নরম করে ওকে বলাতে ভদ্রলোক রেগেই গেলেন পোয়েটের ব্যাকগ্রাউন্ড না জেনে ভাস ক্রিটিসাইজ করার পদ অভ্যেসটা কোথায় পেলে তবেশ বৈকুণ্ঠ মল্লিক চুঁচুড়ল লোক ছিলেন ওখানে ছিল কে ছেলই বলে ওদের ভুল নেই ভুবনেশ্বর ছিনছাম শহর তাতে সন্দেহ নেই কিন্তু আমার মতে সমুদ্র না থাকায় পুরীর পাশে দাঁড়াতে পারে না কাজেই সাতটা নাগাদ আবার নীলাচল হোটেলে ফিরে আসতে দিব্যি ভালো লাগলো তিন ধাপ সিঁড়ি দিয়ে হোটেলের বারান্দায় উঠতেই ম্যানেজার শ্যামলাল বারিক তার ঘর থেকে হাঁক দিলেন ও মশাই ও মশাই ম্যাসেজ আছে আমরা হন্তদন্ত হয়ে ঢুকলাম তার ঘরে মৃত্যুর মশাই এই দশ মিনিট হল বেরোলেন বললেন আপনারা যেন ঘরেই থাকেন কি ব্যাপার কোথায় গেলেন আরে থানা থেকে ফোন করেছিল তো ওকে ডিজিশনের বাড়িতে চুরি হয়েছে একটি মহামূল্য পুঠি। আশ্চর্য ফেলুদার মন বলছিল কিছু একটা হবে আর সত্যি হয়ে গেল স্নান করে আর চাখে খেয়ে শরীরের ক্লান্তি দূর হলো ঠিকই কিন্তু মন ছটফট বুকের ভেতর ঢিপঢিপ ফেলুদা তদন্তে লেগে গেছে পুরি আমাদের হতাশ করেনি কিন্তু সেই সঙ্গে এও মনে হচ্ছে এতে ফেলুদার ট্যাঁকে কিছু আসবে কি অবশ্য কেস জমাটি হলে রোজগার হলো কিনা সেটা ফেলুদা ভুলে যায় অনেক সময় রোজগার যেগুলোতে হয় মানে যেখানে মক্কেল ঘরে এসে ফেলুদাকে তদন্তের ভার দেয় সেখানে পকেট ভরলেও মন ভরে না কারণ রহস্যটা হয় মামুলি আবার এমন অনেকবার হয়েছে যে ফেলুদা শখ করে তদন্ত করেছে পয়সা হয়তো কিছুই আসেনি অথচ রহস্য জটিল হওয়াতে সমাধান করে মন মেজাজ মগজ সব একসঙ্গে চাঙ্গা হয়ে উঠেছে আমি বললাম চুরি করার সুযোগ সবচেয়ে বেশি নিশীত বাবুর কিন্তু সেই জন্যেই উনি করবেন বলে মনে হয় না এছাড়া হিঙ্গরানি তো লোভ ছিল ওই ওপর বিলাস মজুমদারও টাকা আর প্রতিশোধের জন্য করতে পারেন তারপর লক্ষণ করলাম। আমার মনে হয় তুমি আসল লোকটিকে বাদ দিয়ে গেলে মশাই হিমসেলফ সে কি উনি নিজের জিনিস চুরি করতে যাবেন কেন চুরি নয় চুরি নয় পাচার চোরাই মাল পাচার করলেন একদিনে আমি ভেবে দেখছিলাম লালমোহনবাবুরা এসে খবর দিল যে আমার টেলিফোন আছে ভেলুদা রুদ্ধশ্বাসে নিচে গিয়ে ফোন ধরলাম হ্যালো কি ব্যাপার হ্যাঁ কিন্তু কিছু বুঝতে পারলে ভাই বুঝি পুলিশে খবর দিল কি বলবো ভালো লেগেছে তবে রেখে দিয়েছে লালমোহনবাবুকে বললাম ভদ্রলোক মাথা চুলকে বললেন সেই না ক্রাইমে একবার গিয়ে পড়তে পারলে ভালোই হতো তবে তোমার দাদা চাইছেন না আরও এক ঘন্টা অপেক্ষা করেও যখন ফেলুদা এলো না তখন সত্যিই চিন্তা হতে শুরু করলো। রুম বলে আরেক দফা চা নিয়ে নিলাম দুজনে পালা করে পায়চারি করছি ইতিমধ্যে একটা অন্যায় কাজ করে ফেলেছি কিন্তু না করে পারলাম না ফেলুদার খাতাটা খাটের ওপরেই ছিল তাতে আজ দুপুরে ও কি লিখেছে সেটা দেখে ফেলেছি যদিও মাথা মাথামুণ্ড কিছুই বুঝিনি और धोनी होरी होर जरी वाला देवा, डॉट पेने, बीड, गा। गाउट, शाप, की पे? के चेने डे क्या लाठी हाथे के हांटे? নটা নাগাত ধৈর্য ফুরিয়ে গেল যা থাকে কপালে বলে দুজনে বেরিয়ে পড়লাম সাগরিকা থেকে ফিরতে হলে ফেলুদা সমুদ্রের ধার দিয়ে শর্টকাটই নেবে আমরা তাই হোটেল থেকে বেরিয়ে ডান দিকেই কাল রাতেও রেলওয়ে হোটেল থেকে সমুদ্রের ধার ধরে ফেরবার সময় মনে হয়েছে দিনে রাতে কত তফাত ঢেউয়ের গর্জন যেমন দিনে তেমনি রাত্রিরেও চলে কিন্তু রাতে সমস্ত ব্যাপারটা আবছা অন্ধকারে ঘটে বলে গা হমছম করে অনেক বেশি প্রকৃতির কি অদ্ভুত খেয়াল জলের ফসফেরাস না থাকলে এমন মেঘলা রাত্রির কি ঢেউগুলো দেখা যেত দূরে বাঁ আকাশটা যে ফিকে হয়ে আছে সেটা শহরের আলোর জন্য সামনে দূরে টিম আলোর বিন্দুগুলো নিশ্চয়ই নুলিয়া বস্তির আমরা দুজনের যতটা পারা যায় জল দূরে রেখে বাঁ ধরে চলতে লাগলাম ঢেউয়ের ফ্যানা আমাদের বিশ পঁচিশ হাত দূর অবধি গড়িয়ে এসে থেমে যাচ্ছে লালমোহনবাবুর সঙ্গে টর্চ আছে কিন্তু অপ্রয়োজনে ব্যবহার করার কোনো মানে হয় না আজ সারা দিন বৃষ্টি না হওয়ায় বালি শুকনো কিন্তু তাও পা বসে যাচ্ছে এ বালি দীঘার মতো জমাট নয় যে প্লেন ল্যান্ড করবে লালমোহনবাবু ক্যাচ পরেছেন আর আমি চপ্পল এই চপ্পলেই হঠাৎ জানি কিসের সঙ্গে ঠোকর খেলাম আর খাওয়ার সঙ্গে সঙ্গেই মুখ থুবড়ে বালিতে লালমোহনবাবু কি হলো কি হলো করে এগিয়ে এসে কিসে জানি বাধাপে পেয়ে পড়ে দুবার বলে বিকট চিৎকার করে উঠলেন আমি ধরা গলায় বললাম আমার পেটের নিচে দুটো ঠ্যাং বলকি আমরা কোনো উঠে পড়েছি। টর্চটা জ্বালাতে চেষ্টা করে পারছেন না বলে সেটার পেছনে থাবড়া মারছেন একটা গঙ্গানি শব্দ আর তারপর একটা মানুষের শরীর বালি থেকে উঠে বসল চোখে যতনা না দেখছি তার চেয়ে বেশি আন্দাজে বুঝছি ফেলুদা আমি ডান হাতটা বাড়ালাম ফেলুদা সেটা ধরে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ আমার পিছে হাত রেখে টললো টর্চটা জ্বলছে বাবু কাঁপা হাতে আলোটা ফেলুদার মুখে ফেললেন फेलुदा निजे डान हाथने माथार धर रेखे जंत्रणा मुखटे बिकृत हाथ नाम टर्चर आलोए देखल हाथय रक्त फिटे गाटा गलाय प्रश्न करल जटायु कलुदार चोखे भ्रुकुटी फेलुदा केतभम्ब हो होते देखनी क पकेट छोट्ट टर्च टा बार कर फिल्ल एकजोड़ा जुतो पड़ा पायर छाप फेलुदा पड़े पास गचू पार्टार दिखे जेखने बाली शेष हो गए गलम पायर छापरे पार एखने बुक अब्दी उचू ओपरे घास झोपड़ा काछाचिर मध्य बाड़ीटाड़ी नहीं যেখানে লোকটা ওপরে উঠে গেছে সেখানে বালিতে কিছু ঘাসের চাবড়া পরে থাকতে দেখে বুঝলাম লোকটাকে বেশ কসরত করে উঠতে হয়েছে ফেলুদা হোটেল আমরা তার পিছনে আপনি কতক্ষণ এইভাবে পড়েছিলেন বলুন তো প্রায় আধ ঘন্টা মাথায় তো মনে হচ্ছে না আমার মাথায় শুধু বাড়ি লেগেছে যখন হয়নি তাহলে রক্ত ফেলুদা কোনো জবাব দিল না হোটেলে এসে মাথায় বরফ দিয়ে ফেলুদার ব্যথাটা কমলো এই কীর্তির জন্য কে দায় সে সম্বন্ধে ফেলুদার কোনো ধারণা নেই সাগরিকা থেকে ফেরার পথে বিচে হঠাৎ চোখের ওপর আচমকা টর্চের আলো আর তারপরেই মাথায় পাড়ি ফেলুদা ফোন করে মহাপাত্রকে ঘটনাটা বলায় ভদ্রলোক বললেন আপনি একটু বুঝে শুনে চলুন মশাই কিছু অত্যন্ত বেপরোয়া লোক যে আশেপাশে আপনি চুপচাপ থেকে পুরো ব্যাপারটা আমাদের হ্যান্ডেল করতে দিলেই সবচেয়ে ভালো হয় ফেলুদা উত্তরে বলল যে ঘটনাটা ঘটবার আগে সেটা বললে ও হয়তো ভেবে দেখতে পারত এখন টু লেট রাতে খাওয়া সেরে ঘরে এসেছি ঘড়িতে বলছে পৌনে এগারোটা এমন সময় শ্যামলাল বারিক একটি ভদ্রলোককে নিয়ে আমাদের ঘরে ঢুকলেন বছর চল্লিশেক বয়স ফরসা ফিটফাট চেহারা চোখে পুরু কালো ফ্রেমের চশমা বাবু বললেন ইনি আট ঘন্টা হলো অপেক্ষা করছেন আপনারা খাটছিলেন তো ডিস্টার্ব করিনি ভদ্রলোককে বসিয়ে বাবু বিদায় নিলেন আগন্তুক ফেলুদার দিকে চেয়ে হেসে বললেন নমস্কার আমি আপনার নাম শুনেছি ইনফ্যাক্ট আপনার কীর্তিকলাপ পড়ার দডুন এদের দুজনকেও চিনতে পারছি আমার নাম মহিম সেন ফেলুদার ভুরু কুচকে গেল তার মানে দুর্গাগতী সেন আমার বাবা আমরা তিনজনেই চুপ ভদ্রলো কি কথা বলে চললেন আমি এসেছি আজই দুপুরে মোটরে আমাদের কোম্পানির একটা গেস্ট হাউস আছে সেখানেই উঠেছি আপনার বাবার সঙ্গে দেখা করেননি ফোন করেছিলাম ও ওটারি ধরেছিলেন আমি আমার পরিচয় দিলাম উনি বাবার সঙ্গে কথা বলে জানালেন বাবা ফোনে আসতে চাইছেন না কারণ জানি না আপনার বাবার সঙ্গে কথা বলে আমার ধারণা হয়েছে তিনি আপনার প্রতি খুব প্রসন্ন নন কেন সেটা আপনি অনুমান করতে পাচ্ছেন না ভদ্রলোক ফেলুদার অফার করা চারমিনার প্রত্যাখ্যান করে নিজের একটা রথম্যান ধরিয়ে বললেন দেখুন বাবার সঙ্গে আমার খুব একটা মেলামেশা কোনোদিনও ছিল না তাই বলে অসদ্ভাবও ছিল না আমি ওর হবি সম্বন্ধে কোনোদিন বিশেষ ইন্টারেস্ট দেখাই নি আর্টের চোখ আমার তেমন নেই আমি থাকি কলকাতায় কোম্পানির কাজে বছরে বার দুয়ে বিদেশে যেতে হয় চিঠি লিখে সবসময় উত্তর পেয়েছি ता पोस्ट कार्डे दाइन ही हक बाबाखे आसार पर दोबार स्त्री पौड़ी बाड़ी दोतल हप्ता दुएक थे गेसि हार एक बचराटे ऐले आनी अत्यंत स्नेह करें कंतु एबारे करलें सेस्य बात शक्तलोकर बाषट्टी बचरे भीमरती धरवे यहां पक्षे एक कठिन কোন তৃতীয় ব্যক্তি এর জন্য দায়ী কিনা তাও জানি না তাই যখন শুনলাম আপনি এসে রয়েছেন পুরীতে ভাবলাম একবার দেখা করে যাই আপনার বাবার সেক্রেটারিটি কতদিন রয়েছেন তা বছর চারেক হবে আমি সেভেন্টি সিক্সে এসে ওকে দেখেছি কীরকম লোক বলে মনে হয়েছে আপনার দেখুন আমার পক্ষে বলা শক্ত এটুকু বলতে পারি যে চিঠি টাইপ করা ইত্যাদি মোটামুটি জানলেও বাবা ওর সঙ্গে কথা বলে নিশ্চয়ই আনন্দ পেতেন না তাহলে আপনাকে খবর দিই আপনার বাবার সংগ্রহের সবচেয়ে মূল্যবান পুঁথিটি আজ চুরি হয়েছে এবং সেই সঙ্গে সেক্রেটারিও উধাও বাবুর মুখ হা হয়ে গেল বলেন কি আপনি গিয়েছিলেন সেখানে আগে হ্যাঁ কিরম দেখলেন বাবাকে স্বভাবতই মূ্যমান ওঁর দুপুরে ওষুধ খেয়ে ঘুমানোর হয়েছে আজকাল আগে ছিল কিনা জানি না আজ বিকেলে সাড়ে ছটায় নাকি একজন আপনার বাবা সাধারণত সাড়ে চারটের মধ্যে উঠে পড়েন কিন্তু আজ উঠতে হয়ে গিয়েছিল প্রায় ছটা যাই হোক সাহেব পুঁথি দেখতে চায় মিস্টার সেন আলমারির তেরাজ খুলে দেখেন শালুর মোড়ক ঠিকই আছে কিন্তু তার ভেতরে রয়েছে দুটো কাঠের মাঝখানে ফালি করে কাটা এক গোছা সাদা কাগজ আপনার বাবা খুবই বিচলিত হয়ে পড়েন ওই পুলিশে ফোন করেন। কিন্তু তার মানে কি মনে হচ্ছে। ভদ্রলোকের সঙ্গে সকালে স্টেশনে দেখা হয়েছিল এখন মনে হচ্ছে টিকিট কিনতে গিয়েছিলেন কারণ ওর ঘরে সুটকেস বেডিং নেই স্টেশনে গিয়েছিল পুলিশ কিন্তু ততক্ষণে পুরি এক্সপ্রেস হাওড়া প্যাসেঞ্জার দুটোই চলে গেছে সে খবর জানেন্টের পর গিয়ে থাকলে জানার কথা নয় কারণ আমি তখন থেকে সাত মাস দেশের বাইরে বাবা পুথির খোঁজে অনেক জায়গায় যেতেন কেন বলুন তো নেপালে কি হয়েছিল আপনার বাবারে বালির উপর দিয়ে হনহনিয়ে হেঁটে চলেছেন ওনার খাওয়া দাওয়া ছিল পরিমিত ড্রিঙ্ক করতেন না কোনো রকম অনিয়ম করতেন না স্বাস্থ্য ওর একটা অহংকার ছিল বলা যেতে পারে বাবার গাউট হলে খুবই আশ্চর্য হব এবং খুবই ট্র্যাজিক ব্যাপার হবে এটাই কি ওর বর্তমান ধোঁয়াটে মহিমবাবু উঠে পড়লেন আমি এসেছি বাবার সঙ্গে আমাদের পুরোনো ব্যবসা সংক্রান্ত কিছু জরুরি ব্যাপার নিয়ে আলোচনা করতে সেটা যদ্দিন না সম্ভব হচ্ছে যেমন রোজই আসেন ওর রুমেট আজ সকালে চলে গেছেন উনি এখন একা বললেন ভালো কথা আপনি তো আজ কাঠমন্ডুতে ফোন করেছিলেন না তা করেছিলাম কি ব্যাপার মশাই বীর হাসপাতালে ভার্গবকে জিজ্ঞেস করলাম গত অক্টোবরে বিলাস মজুমদার নামে হেভি হ্যাঁ মজুমদারের কথা বিশ্বাস হয়নি সন্দেহ জিনিসটা গোয়েন্দাগিরির একটা অপরিহার্য অঙ্গ বাবু। কেন আপনার গল্পের গোয়েন্দা প্রখর রুদ্র কি ওই বাতিক থেকে মুক্ত না না তা নয় না না মোটেই তা নয় বিড়বিড় করতে করতে ভদ্রলোক ফিরে গেলেন ওর ঘরে বেশি রাত হলেই সমুদ্রের গর্জন শোনা যায় আমাদের ঘর থেকে আমি জানি ফেলুদার মনের মধ্যেও ঢেউয়ের ওঠা নামা চলেছে যদিও বাইরে দেখছি শান্ত গাম্ভীর্য এটাও অবশ্য সমুদ্রেরই একটা রূপ এই রূপটা নুলিয়া দেখতে পায় মাছের নুকু করে ব্রেকারস পেরিয়ে গেলে পর ওটা কি ফেলুদা বেডসাইড ল্যাম্পটা নিভাতে গিয়ে দেখি ফেলুদা পকেট থেকে একটা চ্যাপটা চৌকো ব্রাউন রঙের জিনিস বার করে দেখছে ভালো করে দেখে বুঝলাম সেটা একটা মানি ব্যাগ ব্যাগটার ভেতর থেকে কয়েকটা দশ টাকার নোট বার করে অন্যমনস্ক ভাবে দেখে সেগুলো আবার ভেতরে পুরে দিয়ে ফেলুদা বলল এটা নিশিত বাবু দিয়ে আছে কিছু কাগজপত্তর তলায় ছিল আশ্চর্য চোখ খুলতেই যখন দেখলাম সূর্য উঠতে এখন অনেক দেরি অথচ এটা জানি যে অনেক রাত পর্যন্ত ল্যাম্প জ্বালিয়ে কাজ করেছে একটা শব্দ শুনে বারান্দার জানলাটার দিকে চাইতে দেখি লালমোহনবাবুও এরই মধ্যে উঠে পড়ে টুথব্রাশে ওর প্রিয় লাল সাদা ডোরাকাটা সিগনাল টুথপেস্ট লাগাচ্ছেন বুঝলাম আমাদের দুজনের মনেরই একই অবস্থা ফেলুদা ব্যাম শেষ করে বলল চা খেয়ে বেরিয়ে পড়ব কোথাও যাবার আছে বুঝি মাথাটা পরিষ্কার করা দরকার বিশালত্বের সামনে পড়লে সেটা সময় সময় হয় ভোরের সমুদ্রের দিকে চাইলেই একটা টনিকের কাজ দেয় বেরোবার আগে শ্যামলাল বারিকের ঘরে গিয়ে ফেলুদা বলল শুনুন কয়েকটা ব্যাপার আছে নেপালে একটা কল বুক করতে হবে এই নিয়ে নম্বর আর মহাপাত্রের কাছ থেকে আর হ্যাঁ ডক্টর সেনাপুটি আছেন গ্র্যান্ড রোডে এর উৎকল কেমিস্ট্রেম্বার সকাল দশটার পর গেলেই দেখা পাবেন আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে স্নানের লোক এখনো কেউ আসেনি শুধু নুলিয়া ছাড়া আর কোনো মানুষ দেখা যাচ্ছে না পুবের আকাশ ফিকে লাল ছাই রঙের মেঘের টুকরোগুলো নিচের দিকটা গোলাপি হয়ে আসছে সমুদ্র কালচে নীল শুধু তীরে এসে ভাঙা ঢেউয়ের মাথাগুলো সাদা প্রথম দিন এসে যে তিনটে নুলিয়া ছেলেকে তীরে বসে খেলতে দেখেছিলাম কাঁকড়া সম্বন্ধে তাদের ভীষণ কৌতূহল ওই হলো মতে আমরা এগিয়ে চললাম লালমোহনবাবুর কবিত্ব ভাব জেগে উঠেছে বললেন পরিবেশে রক্তপাত ভাবা যায় না মশাই অন্য মনুষক হয়ে বলল ফেলুদা আমি জানি অস্ত্র দিয়ে খুনটা সাধারণত তিন রকমের হয় এক হলো আগ্নেয়াস্ত্র দিয়ে যেমন রিভলভার বা পিস্তল দুই শার্প ইনস্ট্রুমেন্ট যেমন ছোড়া ছুরি চাকু ইত্যাদি তিন হল ব্লান্ট ইনস্ট্রুমেন্ট বা ভোতা হাতিয়ার যেমন ডান্ডা জাতীয় কিছু বেশ বুঝতে পারলাম ফেলুদা কাল রাতে ওর মাথায় বাড়ি লাগার কথাটা ভাবছে সত্যি ভাবলে রক্ত জল হয়ে যায় ভাগ্যটা জুতো আর সেই সঙ্গে বা হাতে ধরা লাঠি বিলাসবাবু খুব বললেন লালমোহনবাবু বিলাসবাবু বিলাসবাবু বলে মনে হচ্ছে কি দেখুন তো ভালো করে দূরে সামনের দিকে দেখিয়ে বলল ফেলুদা এত দূর থেকেও বুঝতে পারলাম যিনি বালিতে দাগ ফেলতে ফেলতে এগিয়ে চলেছেন তিনি মোটেই বিলাস পাব নন তাইতো ইনি তো দেখছি আমাদের সাহেব কিন্তু তাহলে লক্ষণ ভট্টাচার্যের ওষুধের মনে ধাঁধাটে ভাব নিয়ে আবার হাঁটা শুরু করলাম রহস্যের পর রহস্য যেন ঢেউয়ের পর ঢেউ বাঁদিকে রেলওয়ে হোটেল দেখা যাচ্ছে ডান দিকে গোটা নুলিয়া আর সুইমিং ট্রাংক পরা তিনজন সাহেব তার মধ্যে একজন ফেলুদার দিকে হাত তুললেন আন্দাজে বুঝলাম ইনি কালকে সেই পুলিশকে ফোন করা আমেরিকান আমরা এগিয়ে গেলাম ওই যে হিঙ্গরানি আসছেন কাঁধে তোয়ালে ভারী অপ্রসন্ন মনে হচ্ছে ভদ্রলোককে আমাদের দিকে দেখলেনই না আমার মন কেন জানি বলছে ফেলুদা সাগরিকায় যাচ্ছে কারণ ও সমুদ্রের ধারের বালি ছেড়ে বাঁয় চড়াইয়ে উঠতে শুরু করেছে সূর্যের আধখানা কিন্তু এর মধ্যেই উঠে বসে আছে ফেলুদার মাথা বিশালত্বের সামনে পড়ে পরিষ্কার হয়েছে কি কীর্তন শুনতে মঙ্গলার হাট রোডে একটা কীর্তনের দল আছে মাঝে মধ্যেই যাই কখন গিয়েছিলেন আমার তো ছটার আগে ছুটি নাই তারপরেই গেছিলাম নিয়ে বেরোতে উনি যে কলকাতায় যাবেন সেটা তো কদিন থেকেই ঠিক ছিল তাই বুঝি ওর মার যে এখন তখন অবস্থা টেলিগ্রাম এসেছিল কদিন আগে বটে আপনি দেখেছিলেন সে টেলিগ্রাম শুধু আমি কেন সেনমশাইও দেখেছিলেন ফেলুদা অবাক কপালের লিখন ঘণ্ডায় কার সাধ্য আপনি সেনেরও ভাগ্য গণনা করছেন নাকি ভারী ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন লালমোহন বাবু এ কার করিনি কিন্তু করলে কি হবে সবাইকে তো আর সব কথা বলা যায় না যায় তাহলে আর কেউ আসবে না মশাই আসলে লোকে ভালোটাই শুনতে চায় তাই অনেক হিসেব করে ঢেকে ঢুকে বলতে হয় লক্ষণ ভট্টাচার্য সাগরিকার দিকে রোদ পড়ে বাড়িটাকে সত্যি সুন্দর দেখাচ্ছে হত্যা বললেন বাবু। সে কি মশাই হত্যা কোথায় হলো যে হত্যাপুরি বলছেন বরং চুরিপুরি বলতে পারেন নট সাগরিকা আমি এদিকের বাড়িটার কথা বলছি সাগরিকা থেকে আন্দাজ ত্রিশ গজ এই দিকে বালিতে বসে যাওয়া এই বাড়িটার কথা আগেই বলেছি লালমোহনবাবু খুব ভুল বলেননি এমনিতেই পোড়া নোনা ধরা বাড়ি দেখলে কেমন গাছ হমঝম করে এটার আবার তলার দিকের হাত বালিতে বসে যাওয়াতে আর কাছাকাছি অন্য কোনো বাড়ি না থাকাতে সত্যি বেশ ভুতুড়ে মনে হচ্ছিল দিনের বেলাতেই এই রাতে না জানে কিরকম হবে অন্যান্য দিন বাড়িটাকে পাশ কাটিয়ে যাই আজ একটু কাছ থেকে দেখার লোভ সামলাতে পারল না বোধ হয় ফেলুদা ফটকের থামগুলো এখনো রয়েছে তার একটার গায়ে কালশিটে মেরে যাওয়া শ্বেত পাথরের ফলকে লেখা ভূজঙ্গ নিবাস বালি আর এক হাত ফলকটা ঢাকা পড়ে যাবে ফটক পেরিয়ে বোধহয় এককালে একটা ছোট্ট বাগান ছিল তারপরে সিঁড়ি উঠে গিয়ে বারান্দা শিড়ি শুধু ওপরের দুটো ধাপ আছে। বাকিগুলো বালির নিচে বারান্দার রিলিঙ্ক হয়ে গেছে ছাদটা যে কেন ধসে পড়েনি না। বারান্দার পরে যে ঘর সেটা নিশ্চয়ই বৈঠকখানা ছিল আকেবারে একেবারে তো মনে হচ্ছে না ফেলুদা মন্তব্য করল করার কারণটা স্পষ্ট লোকের যাতায়াত আছে সেটা বারান্দার বালির উপর পায়ের ছাপ থেকে বোঝা যায় দেশলাইয়ের কাঠি ভেলুদা একটা নয় তিন চারটে সিঁড়ি উঠেই বারান্দার বাঁদিকের থামটার পাশে সমুদ্রের হাওয়ায় সিগারেট ধরাতে গেলে কাঠি খরচা একটু হবেই। আমরা ফটকের মধ্যে ঢুকলাম সাংঘাতিক কৌতূহল হচ্ছে বাড়িটার ভেতরে ঢোকার দরজা নিশ্চয়ই খোলা যায় কারণ দমকা বাতাসে সেটা খটখট করে নড়ছে একেবারে যে খুলে যাচ্ছে না সেটা ঘরের মেঝেতে জমে থাকা বালিতে বাধা পাওয়ার জন্য পায়ের ছাপগুলো ফেলুদা খুব মন দিয়ে দেখল প্রায় দেখা যায় না বললেই চলে কারণ ক্রমাগত হাওয়ার সঙ্গে বালি এসে তার উপরে জমা হচ্ছে কিন্তু জুতোর ছাপ তাতে সন্দেহ নেই এছাড়াও আরেকটা জিনিস আছে সেটা পা দিয়ে খানিকটা বালি সরাতেই বেরিয়ে পড়ল আমার মনে হলো পানের পিক যদিও লালমোহনবাবুর মতে নিঃসন্দেহে লালমোহনবাবু একবার মৃদু স্বরে ব্রেকফাস্ট কথাটা বলাতে বুঝলাম ওরা এগোতে সাহস হচ্ছে না আমারও বুক ঢিপ করছে কিন্তু ফেলুদা নির্বিকার তাহলে হত্যাপুরিতে একবার প্রবেশ করতে হয় এটা জানাই ছিল এত দূর এসে পায়ে ছাপটা দেখে ফেলুদা চট করে পিছিয়ে যাবে না ফেলুদার দু হাতের চাপে দরজার দুটো পাল্লাই খুলে গেল বাদুরে গন্ধ বাইরে থেকে ভেতরের কিছুই দেখা যায় না কারণ ভেতরে জানলা থেকে থাকলেও তা নিশ্চয়ই বন্ধ আর দরজা দিয়ে যে আলো ঢুকবে তার পথ তো আপাতত আমরাই বন্ধ করে রেখেছি ফেলুদা চৌকাট পেরলো আমি জানি ঘুট ঘুটে রাত্রির হলেও ও দ্বিধা করতো না তফাত হতো এই যে তখন ওর সঙ্গে হয়তো ওর কোল্ড রিভলভারটা থাকত আসুন ভেতরে আমি ঢুকে গেছি কিন্তু লালমোহনবাবু এখনও চৌকাঠের বাইরে অস্বাভাবিক রকম চড়া গলায় জিজ্ঞেস করলেন ভদ্রলোক হ্যাঁ বটেই আরো ক্লিয়ার হবে ক্রমে ক্রমে এসে দেখুন না কি আছে ঘরের মধ্যে আমি অবশ্যই এর মধ্যেই দেখে নিয়েছি প্রথমেই চোখে পড়েছে একটা টিনের ট্রাঙ্ক शतर मोड़ा एक बेडिंगरपा दे सामने जेमन तेम फिर सेबा जिज्ञेस करुदा कथा ग्राह्य कर लाइन घर को रखा रही सरुआ लम्बा का मोड़ा দিস্তা দিস্তা ফিকে হলদে রঙের সস্তা কাগজ বলুন তো এ থেকে কি বোঝা যায় পুতির কাট বলে হচ্ছে। আর ইয়ে বাবু এত কেন জানি না। আমি বললাম মনে হচ্ছে নিশিত বাবু একেবারে ব্যবসা খুলে বসেছিলেন ডামি পুঁথি তৈরি করার সাইজ মাফিক কাগজ কেটে দুদিকে কাট চাপা দিয়ে শালুতে মুড়ে দিলে বাইরে থেকে ঠিক পুঁথি একজাক্টলি আমার বিশ্বাস মসায় সব পুঁথিগুলো বার করে খুললে দেখা যাবে তার অনেকগুলোই কেবল সাদা সেদিন একটা কাগজের নিঃসন্দেহে এর পরে যে ঘটনাটা ঘটল সেটা লিখতে আমার হাত না কাঁপলেও বুক কাঁপছে বৈঠকখানায় ঢুকেই ডাইনে বাই মুখোমুখি দুটো দরজা রয়েছে পাশের দুটো ঘরে যাবার জন্য লালমোহনবাবু ডান দিকে দরজাটার সামনে দাঁড়িয়েছিলেন আমরা সামনের দরজা খুলে ঢোকাতে সেটা দিয়ে সোঁ সোঁ শব্দে সমুদ্রের বাতাস ঢুকছিল একটা দমকা হাওয়ার ফলে হঠাৎ ডাইনের দরজাটা প্রচন্ড শব্দে খুলে গেল লালমোহনবাবু চমকে উঠে খোলা দরজাটার দিকে চাইলেন আর চাইতেই তার চোখ কপালে উঠে গেল ভদ্রলোক পরেই যেতেন যদি না ফেলুদা এক লাপে গিয়ে ওকে জাপটে ধরে ফেলত এগিয়ে গিয়ে দেখি একটা লোক চোখ উল্টে মরে পড়ে আছে বাশির ঘরের মেঝেতে তার মাথা থেকে বেরোনো রক্ত চাপ বেঁধে আছে মেঝের ওপর লোকটাকে চিনতে কোনো অসুবিধেই হল না ইনি দুর্গাগতি সেনের সেক্রেটারি নিশিৎ পোষ ফেলুদার আর ব্রেকফাস্ট খাওয়া হলো না রেলওয়ে হোটেল থেকে টেলিফোনে পুলিশে খবর দিয়ে আমরা আমাদের হোটেলে চলে এলাম ফেলুদা বলল যে ওর দু একটা কাজ আছে বিশেষ করে নুলিয়া বস্তিতে একবার যাওয়া দরকার কাজেই ও একটু পরে ফিরবে লাশ ছোঁয়াছুই না করেই ও বললো যে বোঝাই যাচ্ছে লোকটাকে মারা হয়েছে একটা ব্লান্ট ইন্সট্রুমেন্ট দিয়ে যদিও সে ধরনের কোনো হাতিয়ার কাছাকাছির মধ্যে পাওয়া যায়নি বাবু না জেনে মুখ্য নাম দিয়েছিলেন বাড়িটার এটা স্বীকার করতেই হবে যদিও পরে বলেছিলেন যে পুরি কথাটা বাড়ি অর্থে তিনি ব্যবহার করেননি উনি মিন করেছিলেন পুরি শহর তিন দিনের মধ্যে দু দুটো খুন হোতা পুরী ছাড়ার কি একটা সুখবদ দিয়ে রাখি দুর্গাগতি বাবুর সঙ্গে তার ছেলের মিটমাট হয়ে গেছে অন্তত দেখে তাই মনে হলো আমরা যখন ভূজঙ্গ নিবাস থেকে বেরোচ্ছি তখন সাগরিকার দিকে চোখ পড়তে দেখি ছাতে দুজন লোক বাবা আর ছেলে শুধু তাই নয় ছেলে আমাদের দিকে হাত নাড়লেন কাজেই বুঝলাম খোস মেজাজে আছেন এটাও আমার কাছে কম রহস্য নয় ফেলুদা যখন ঘরে এসে ঢুকলো তখন পৌনে এগারোটা আমার মনে পড়ে গেল নেপালের টেলিফোনের কথাটা বললাম কলটা পেয়েছিলে এই তো কথা বলে আসছি রাত্রি আমরা দুজনেই ফেলুদার দিকে চাইলাম ও একটা অমলেটে রাতখানা মুখে পুড়ে দিয়ে বলল এক না হলেও খাড়া থাকতে হবে সেনাপতি স্মার্ক ডাক্তার তুমি এর মধ্যে ডিসপেন্সারি ঘুরে এলে ভ্রতলোক দুর্গাসিনে ট্রিটমেন্ট করেছেন সেটা জানলাম এপ্রিলে আমেরিকা ঘুরে এসেছেন ওষুধটা ডায়াবিড নামটা মনে ছিল তাই জিজ্ঞেস করলাম কাজে লাগবে না থানা থেকে ফোন এলো পৌনে বারোটায় ডাক্তারের রিপোর্ট বলছে নিশীত বাবু খুন হয়েছেন গতকাল সন্ধে ছটা থেকে রাত আটটার মধ্যে আর তাকে মারা হয়েছে কোনো ব্লান্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে হাতিয়ার খুঁজে পাওয়া যায়নি ভূজঙ্গ নিবাসের বাইরের গেটের ধারেই মনে হয় খুনটা হয়েছে তারপর মৃতদেহ টেনে নিয়ে ওই ঘরে ফেলে দেওয়া হয় কারণ বারান্দার বালির নিচে রক্তের দাগ পাওয়া গেছে ফেলুদার মাথায় বাড়ি মেরেছে আর একই অস্ত্র দিয়ে তাই ফেলুদার মাথায় রক্ত লেগেছিল সাড়ে বারোটা নাগাদ ভাবছি লাঞ্চটা সেরে নেওয়া যায় কিনা বিছানায় কাত হয়ে শুয়ে কুনুয়ের উপর ভর দিয়ে ওর খাতায় কি যেন লিখছিল টুরিস্ট ডিপার্টমেন্টের এয়ারকন্ডিশন ছজনের জায়গা মাত্র দুজন যাচ্ছি আমি আর একটি নাম নাম স্টেডমান ভাবতে পারেন এ ওয়াইল্ড লাইফ হ্যাঁ কেউ ঝড় যাচ্ছে খুব মিশুকে ভালো লাগতো আপনার কখন বেরোচ্ছেন লাঞ্চ খেয়েই না থ্যাংক ইউ আমার একটু কাজ আছে বরং আপনি যদি থেকে যেতেন তো পুরীর ওয়াইল্ড লাইফের কিছুটা নমুনা দেখে যেতে পারতেন থ্যাংক ইউ ভদ্রলোক ঘর থেকে বেরোনোর মিনিট একটা খান গাড়ি শব্দ পেলাম বুঝলাম গাড়িটা মুখ দিকে চলে গেল। শেষ কবে যে চাপা উত্তেজনার মধ্যে এতটা সময় কাটাতে হয়েছে তা ভেবে মনে করতে পারলাম না রাতের খাওয়া সারার প্রায় ঘণ্টাখানেক পর দশটা নাগাদ ফেলুদা বলল যাবার সময় হয়েছে যদিও আমার মন বলছে যে একটা কিছু ঘটতে পারে শ্রম যে হবে না এমন কোন গ্যারেন্টি নেই স্মার্ট হয়ে ও সব কুর্তা পায় জামা চলবে না সাদা জামা চলবে না অন্ধকারে গা ঢাকা দেবার জন্য কি পড়তে হয় সেটা আশা করি আর বলে দিতে হবে না না তার দরকার নেই পার্ক স্ট্রিটের গোরস্থানেও আমাদের ঠিক এই কাজই করতে হয়েছিল হোটেল থেকে বেরিয়ে আকাশের দিকে চেয়ে দেখলাম কোনো তারা দেখা যাচ্ছে না বাবু এমনিতেই ঘন ঘন আকাশের দিকে দেখেন তবে সেটা তারা দেখার জন্য নয় স্কাইল্যাবের চিহ্ন দেখার জন্য আজ সমুদ্রের দিক থেকে প্রচণ্ড হাওয়া বইছে দেখে বললেন হাওয়া উল্টোমুখ হলে টুকরোগুলো তাও সমুদ্রে পড়ার চান্স ছিল এখন কিছু বলে যায় না ভুজঙ্গ নিবাসের চারিদিকে যদিও বালি বিচটা কিন্তু বাড়ি থেকে প্রায় পঞ্চাশ ষাট গজ পুবে যেখানে বিচ শুরু হয়েছে সেখানে রেলওয়ে হোটেল থেকে যারা স্নান করতে আসে তাদের জন্য বাঁশের খুঁটির ওপর হোগলা দেওয়া কয়েকটা ছাউনি রয়েছে তারই একটার পাশে এসে ফেলুদা থামলো। পশ্চিম দিকের আকাশটা শহরের আলোর জন্য খানিকটা ফিকে আর আমাদের পেছনের সমুদ্রের দিকে গাঢ় অন্ধকার সামনের দিকে লোক হেটে গেলে তাকে ছায়ামূর্তির মতো দেখা যাবে কিন্তু চেনা যাবে না সে লোক কিন্তু আমাদের দেখতেই পাবে না মনে মনে বললাম ও মক্ষম জায়গা বেঁচেছে ফেলুদা যদিও কেন বেছে জানি না জিজ্ঞেস করলেও কোনো উত্তর পাব না ওর অভেষ্টার অভ্যেসটার জন্য লালমোহনবাবু একবার বলেছিলেন আপনি মোট সাসপেন্স ফিল্ম তৈরি করুন তো লোকে দেখে দম ফেলতে পারবে না কোথায় লাগে সাগরিকা তলায় দুর্গাগতি বাবুর ঘরে এখনো আলো জ্বলছে দোতলার আলো এই মাত্র নিভল পাঁচিলের উপর দিয়ে লক্ষণ ভট্টাচার্যের তলার ঘরের জানলার একটি ফালি দেখা যাচ্ছে বুঝতে পারছি সে ঘরে এখনো আলো চলছে আমরা তিনজনেই ছাউনির তলায় বালির ওপর বসেছি কথা বলার কোনো প্রশ্নই ওঠে না আর বলতে গেলেও গলা না তুললে হাওয়ায় আর সমুদ্রের গর্জনে কথা হারিয়ে যাবে চোখ খানিকটা শয়ে এসেছে অন্ধকারে ডাইনে চাইলে বেশ বুঝতে পারছি জটায়ুর কানের পাশে চুলগুলো বাতাসে মোরোগের ঝুটির মতো খাড়া হয়ে উঠেছে বাঁদিকে ফেলুদা ও এই মাত্র বা চোখের কাছে এনে ওর রেডিয়াম ডায়াল ঘড়িটাতে সময় দেখল তারপর বুঝলাম ঝোলাতে হাত ঢুকিয়ে একটা জিনিস বার করে ওর চোখের সামনে ধরল ওর জাপানি বাইনকি ফেলুদা কি দেখছে সেটা আমি জানি দুর্গাগতি সেনকে দেখা যাচ্ছে ওর সোবার ঘরের জানলায় কিছুক্ষণ চুপ করে থেকে দুপা বাঁয় সরে ডান হাত বাড়িয়ে কী জানি একটা তুললেন গেলাস কি খেলেন ভদ্রলোক গেলাস থেকে এক তলার ঘরে বাতি এই মাত্র নিভে গেছে এবার তলার বাতি নিভল আর নিভে যেতেই আমাদের আশেপাশের অন্ধকার যেন হঠাৎ আরো গাঢ় হয়ে গেল लालमोहन बाबूटे टर्च ट बार करो भद्रलोक झुके पड़े और कान संगे मुख लागिए बोल चाल खबरदार भद्रलोक उत्तरे मुख एने ब्लान इंस्ट्रुमेंट हाथे উনি মুখ সরিয়ে নেওয়ার প্রায় সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখে আমার হৃৎপিণ্ডটা এক লাফে গলার কাছে চলে এল ডাইনি হাত দশের দূরে আরেকটা হুকলা ছাউনি তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে কখন এসেছে জানি না বাবু দেখেছেন কারণ ওর কাপা হাত থেকে টর্চটা ঝুপ শব্দ করে বালির ওপর পড়ে গেল আর ভেলুদা ও দেখেনি ওর দৃষ্টি সোজা সাগরিকার দিকে আমিও চোর করে চোখ সেই দিকেই ঘোরালাম আর তাই বোধ হয় ফেরুদার সঙ্গে সঙ্গে লোকটাকে দেখতে পেলাম সাগরিকার দিক থেকে লোকটা আসছে আমাদের দিকে না না এই দিকে নয় ভূজঙ্গ নিবাসের দিকে লোকটাকে চেনার কোনো উপায় নেই এগিয়ে এলো ওই তো ওই তো ভূজঙ্গ নিবাসের গেটে থাম গেটের কাছাকাছি পৌঁছে লোকটা হাঁটার গতি কমালো তারপর হাঁটা থামলো এবার আরেকটা লোক এতক্ষণ দেখিনি বোধহয় বাড়িটার আড়ালে দাঁড়িয়েছিল দ্বিতীয় লোকটা প্রথম লোকটার দিকে এগিয়ে এল গেটের সামনে এখন দুজন লোক এবার দুজনে ভাগ হলো। যে সাগরিকার দিক থেকে এসেছিল সে আবার ফিরে সর্বনাশ লালমোহনবাবুর অসাবধান আঙুলের চাপে ওর টর্চ চলে উঠেছে ফেলুদা এক থাপড়ে টর্চটা বালিতে ফেলে দিল আর সেই মুহূর্তে বাবুর ডান দিকের বাঁশের খুঁটিটাতে কান ফাটানো শব্দে একটা গুলি এসে লাগল আশ্চর্য এই যে ওই একটা কথাতেই দেখলাম যে বিপদের তোয়াক্কা না করে আমিও নিঃশব্দ তীর বেগে ছুটতে শুরু করেছি বালির ওপর দিয়ে প্রথম লোকটাকে লক্ষ্য করে ফেলুদার আর আমার পথ ভাগ হয়ে গেল একজন খেলোয়াজনের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে বালির উপর আমি লোকটার পিছে আমার দৃষ্টি ঘুরে গেছে ফেলুদার দিকে একটা হাড়ে হাড়ে সংঘর্ষের শব্দের সঙ্গে ফিকে আকাশের সামনে দেখলাম একটা ছায়া মূর্তি আরেকটা ছায়া মূর্তিকে মেরে ধরাশাই করলো ইতিমধ্যে লালমোহনবাবু এসে পড়েছেন এবং এসে মহাবিক্রমে বন্দী লোকের লুটোপুটি এদিকে। আমরা দুজনে লোকটার দুই পা ধরে বালির ওপর দিয়ে হেঁচড়ে টেনে নিয়ে গেলাম যেখানে রয়েছে ওরা দুজন ফেলুদা দাঁড়ানো অন্য লোকটা চিত ফেলুদার একটা পা তার পেটের উপর আর অন্যটা ডান হাতে তেলের উপর যে হাত থেকে রিভলভারটা আলগা হয়ে পড়ে আছে বালিতে থুতনিতে ছিল না কিন্তু আজ থেকে থাকবে। আমার ওয়াইল্ড লাইফ কথাটা মনে পড়ল অদ্ভুত হিংস্র চেহারা নিয়ে টর্চের তীব্র আলোতে কপাল কুঁচকে ফেলুদার দিকে চেয়ে আছেন বিলাস মজুমদার আর তার বাড়ানো রয়েছে লাল সালুদা ঝুঁকে ছিনিয়ে নিয়ে বন্দির দিকে আপনার থার্ড আই কি বলছে লক্ষণ বাবু শেষ এই ছিল আপনার কপালে অন্ধকার থেকে আরো লোক বেরিয়ে এসেছে আসুন মহাপাত্র এতে দুজনকে তুলে দিচ্ছি আপনাদের হাতে কাজ অন্ধকার থেকে সেই রহস্যজনক চতুর্থ ব্যক্তি বেরিয়ে এলেন বাবাও এসে পড়লেন বলে ওই যে চিন্তা নেই বললেন মিস্টার মহাপাত্রা জানি না কারণ সবাই রওনা দিয়েছে ভূজঙ্গনী বাসের দিকে আপনার জন্যই ওয়েট করছি ফেলুদা এগিয়ে গেছে দরজার দিকে মোহিমবাবু তার বাবাকে নিয়ে ঢুকলেন তিনটে লণ্ঠন জ্বলছে ঘরের ভেতরে পুলিশের লোক ঝাড়পোঁচ করে ঘরের চেহারা ফিরিয়ে দিয়েছে দুর্গাগতি বাবু আর মহিম বাবু দুটো পাশাপাশি মোড়ায় বসলেন এই আপনার ফেলুদা সদ্য পাওয়া পুঁথিটা বাবুর হাতে দিলেন ভদ্রলোক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তক্ষুনই আবার গম্ভীর হয়ে গিয়ে উৎকণ্ঠা সুরে বললেন হুম। না অন্যটা সেটার কথায় আসছি আপনি একটু ধৈর্য ধরুন আজ আবার ঘুমের ওষুধ খাননি জানে। দুর্গাগুতি বাবু গভীর বিরক্তির ভাব করে পুলিশের হাতে বন্দি লক্ষণ ভট্টাচার্যের দিকে চাইলেন ফেলুদা বলল এত ভালো একজন অ্যালোপ্যাথ থাকতে আপনি এই হাতুড়ে হামবাকটিকে প্রশ্রয় দিচ্ছিলেন কেন বলুন তো কি করব বলুন लोक जाचाई करार क्षमता कि आज छो सबाई सुख्यात कर ले जेचे एलोमारोल निजे गरजे हमारे सारिए देवे और सन्धान भलो पुथी आोषास्त्र पुथी ओ तो मुश्किल पुथर कथा बोल आप मन गले जाए जैक दया पीटे क्च दिए तो लुप्त स्थिति फिर आनार पक्षे वटाई तो सब चे नतून और सबसे भलो ओषुद आश्चर्य ओषुद মুহূর্তে মুহূর্তে যেন স্মৃতির এক একটা দরজা খুলে যাচ্ছে সেনাপতি নিজে এসে ওষুধটা দিল বলেই তো হলো সেই যে আমার ডাক্তার সে কথাও তো ভুলে গিয়েছিলাম তাহলে বলুন তো এই ভদ্রলোককে চেন কিনা ফেলুদা তার টর্চ ফেলল বিলাস মজুমদারের মুখে দুর্গাগতি বাবু তার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন কালকেই চিনেছিলাম গলার সরা চাউনি থেকে কেন যে তবু খটকা জানি না এর নামটা মনে পড়ছে পরিষ্কার যদি না উনি নাম ভারী বা কোনো দিন করে চিৎকার করে উঠলেন অভিযুক্ত ভদ্রলোক আপনি পাসপোর্ট দেখতে চান আমার দেখবেন না চাই না বরফের মতো ঠান্ডা গলায় বলল ভেলুদা আপনার মতো ধূর্ত লোকের পাসপোর্টের কি মূল্য কি আছে পাসপোর্টে নাম আছে তো আর হনহনিয়ে এগিয়ে গিয়ে পকেট থেকে এক ঝটকায় একটা রুমাল বার করে সেটা দিয়ে একটা চাপড় মারল ভদ্রলোকের কপালে আর তার ফলে কৃত্রিম আঁচিল কপাল থেকে খুলে ছিটকে গিয়ে পড়লো অন্ধকার মেঝেতে আপনি বিলাস মজুমদার সম্বন্ধে অনেক খবর নিয়েছিলেন স্নো লেপডের ছবি তুলতে পাহাড় থেকে গড়িয়ে পড়া কোন হাসপাতালে গিয়েছিল কি কি হাড় ভেঙেছিল গত মাস অব্দি হাসপাতালে ছিল এসবই আপনি জানতেন কিন্তু একটি সংবাদ আপনার কানে পৌঁছয়নি খবরের কাগজে সেই সংবাদটাই আমি পড়েছিলাম কিন্তু তেমন মন দিয়ে পড়িনি খবরটা কালকে আমি পেয়েছি কাঠমান্ডুর বীর হাসপাতালের ডক্টর ভার্গবের কাছ থেকে সেটা হলো এই বিলাস মজুমদারের সবচেয়ে মারাত্মক ইঞ্জুরি হয়েছিল ব্রেনে তিন সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে লন্ডনের বুঝতে পাচ্ছি লোকটার মুখ কাগজের মতো সাদা হয়ে গেছে চলুন মিস্টার সরকার আপনার পেশা পাসপোর্টের লেখা যায় না আপনার পেশা স্মাগলিং নিজে সবসময় চুরি না করলেও চোরাই মাল পাচার করেন আপনি ভাতগাও এর প্যালেস মিউজিয়াম থেকে চুরি করা এর আগে দেখিনি ভদ্রলোক বললেন কাটমান্ডুতে একই হোটেলে ছিলাম এই ভদ্রলোক আর আমি পাশাপাশি ঘর একদিন ভুল করে আমার চাবি ওর ঘরে লাগিয়ে দেখি দরজা খুলে গেছে ভেতরে উনি ছাড়া দুজন লোক তাদের একজন বাক্স থেকে একটা লাল মোড়ক বার করে ওকে দিচ্ছে দেখেই বুঝলাম পুঁথি খটকা লাগলো মাপচে বেরিয়ে এলাম ঘর থেকে সেই রাত্রে ঘুমের মধ্যে কি হলো জানি না জ্ঞান হলো হাসপাতালে মাথা ব্ল্যাঙ্ক এই ঘটনার আগের সব স্মৃতি মন থেকে মুছে গেছে হোটেলে খোঁজ করে আমার নাম ঠিকানা পায় এখানে যেন সূত্রে দেন আপনাকে সেই রাত্রে অজ্ঞান করে গাড়িতে নিয়ে তুলে শহরের বাইরে গিয়ে পাহাড়ের গা দিয়ে পাঁচশো ফুট নিচে ফেলে দেওয়া হয় মিস্টার সরকারের ধারণা ছিল আপনার মৃত্যু হয়েছে ন মাস পরে হয়তো চোরাই মাল পাচার করতেই পুরিতে এসে আমার ধারণা বাড়ির একতলার বাসিন্দা সম্পর্কে ঝিমিয়ে পড়া লক্ষণ ভট্টাচার্য হঠাৎ যেন চাঙ্গা হয়ে উঠলেন এসব কি বলছেন মশাই উনি তো আপনাদের সঙ্গে প্রথমে এলেন বাড়িতে বাড়িতে তাহলে বলুন তো গণৎকার মশাই পরিচয় হবার আগেই আপনি কেন ভদ্রলোককে তক্তপোষে বসতে বললেন আর আমাদের চেয়ার দেখিয়ে দিলেন মজুমদার আমি নই সেটা আপনি কি করে জানলেন এই এক প্রশ্নে লক্ষণ ভট্টাচার্য আশ্চর্যভাবে কুঁকড়ে গেলেন ফেলুদা বলে চলল আমার বিশ্বাস দুর্গাগতি বাবুর স্মৃতি লোপ পাওয়ার কথাটা জেনে এবং লক্ষণ ভট্টাচার্যের সাহচর্যের প্রতিশ্রুতি পেয়ে সরকার মশায়ের মনে পুঁথি চুরির আইডিয়াটা আসে ভালো খদ্দের হোটেলে তিনটে মুশকিল দেখা দেয় প্রথমটা হলো একজন লোক সরকারকে ধাওয়া করে এখানে এসে হাজির হয় সে হল রূপচাঁদ সিং ভারী মুশকিল না সরকার যে গাড়িতে করে আপনি বেভূস মিস্টার সেনকে নিয়ে গেছিলেন পাহাড় থেকে ফেলে হত্যা করতে যাকে হয়তো আপনি ভালো রকম ঘুষ দিয়েছিলেন সে যদি আরো লোভী হয়ে পড়ে এবং আপনাকে করে হুমকি দিয়ে টাকা আদায় করতে চায় ভারী মুশকিল তখন তাকে খতম করা ছাড়া আর কোনো রাস্তা থাকে কি চিৎকার করে উঠলেন মিস্টার সরকার কিন্তু যদি প্রমাণ হয় যে তার মাথায় যে গুলিটা লেগেছিল সেটা আপনার এই রিভলভারটা সরকার আবার পড়লেন। বেশ দেখতে পাচ্ছি যে ভদ্রলোকের সমস্ত শরীর ঘামে ভিজে গেছে আমিও ঘামছি তবে সেটা শ্বাসরোধ করা উত্তেজনায় ফেরুদার খাতায় লেখা ছিল কালো ডাক এখন বুঝতে পারছি সেটা হলো ব্ল্যাকমেইল আমার পাশে বাবু যেন ফেন্সিং ম্যাচ দেখছেন কথার তলোয়ার খেলায় ফেলুদা জুড়ি নেই সেটা স্বীকার করতে হবে আর সে খেলা এখনো শেষ হয়নি সিং হলো মার্ডার নাম্বার ওয়ান এখন দ্বিতীয় মুশকিল আসা যাক সেটা হলো শ্রীক্ষেত্রে ক্ষেত্রে গোয়েন্দার আগমন ফেলুমিত্তির কে ধোঁকা না দিয়ে সরকার মশায়ের কার্যসিদ্ধি ছিল অসম্ভব হয়েছিলেন। এই সাফল্যই তার মনে একটা বেপরোয়া ভাব এনে দেয় পরিকল্পনা খুবই সহজ পুঁথি এনে দিতে পারলে হিঙ্গরানি কিনবেন সরাসরি মালিকের কাছ থেকে কেনার উপায় নেই কারণ দুর্গাগতি বাবুর টাকার লোভ নেই এবং পুঁথিগুলো তাঁর প্রাণস্বরূপ সুতরাং আলমারি থেকে পুঁথি বার করতে হবে উপায় কি অতি সহজ কাজটা করবেন লক্ষণ ভট্টাচার্য কারণ এ কাজ তিনি বেশ কিছুদিন থেকেই করে আসছেন আগে পুরো টাকাটাই তিনি নিজে পকেটস্ত করেছেন এখানে টাকার অঙ্কটা অনেক বেশি কাজেই সেটা অন্যের সঙ্গে শেয়ার করতে আপত্তি নেই কিন্তু এখানে একজনে এর কথা একটু ভাবতে হবে সেক্রেটারি নিশিধ পোষা থামলো তারপর লক্ষণ দিকে এগিয়ে গিয়ে বলল। মঙ্গলা রোডে কীর্তনের কথা বলেছিলেন না আপনি লক্ষণ ভট্টাচার্য একটা বেপরোয়া ভাব আনবার চেষ্টা করে বললেন মিথ্যে বলেছি নাকি না মিথ্যে বলেননি প্রতি সোমবার সেখানে কীর্তন হয় সেটা ঠিকই ठीक ना अपनी खोज नहींशीत बोस सोमवार पाँचा साढ़े छात्र निशीत बाबू बाड़ी थकतना चाकर थकतवार अर्थात गतकाल निशीत बाबू छात्र घुष दिए हाथ करा कि আপনি দুপুরে মিস্টার সেনের ঘুমের ওষুধের মাত্রা বাড়িয়ে দিয়ে সাড়ে পাঁচটায় তার ঘরে ঢুকে বালিশের নিচ থেকে চাবি বের করে নিয়ে আলমারি থেকে পুঁথি বার করে নিয়ে যান সেটা সরকারের হাতে হবে তার জন্য অ্যাপয়েন্টমেন্ট হয় ভুজঙ্গ নিবাসের বারান্দায় আপনি অপেক্ষা করছেন সেখানে আপনার জুতোর ছাপ আপনার দেশলাইয়ের কাঠি ও আপনার পানের পিক তার সাক্ষ্য দিচ্ছে কিন্তু এই সময় একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় আমরা সবাই কাঠ লক্ষণ ভট্টাচার্য থরথর করে কাঁপছেন কারণ মিস্টার সরকার ছাড়া ঘরের সবাই দৃষ্টি এখন তার দিকে ফেলুদা আবার শুরু করল একজন আমেরিকান ভদ্রলোক সাড়ে ছটায় আসবেন মিস্টার সেনের পুথি দেখতে তাই ছটার মধ্যে নিশীত বাবু ফিরে আসেন হয়তো কর্তাকে তখন ঘুমোতে দেখে তার সন্দেহ হয় আলমারি খুলে দেখেন পুঁথির বদলে সাদা কাগজ আপনি বাড়ি নেই সন্দেহটা নিশ্চয়ই পারে বাইরে এসে দেখেন বালিতে পায়ের চাপ চলে আসেন ভুজঙ্গ নিবাসে বলুন তো লক্ষণ বাবু এই অবস্থায় তাকে কি চলে একটি ভোঁতা হাতিয়ার তো ছিলই আপনার সঙ্গে তাই না তাই দিয়ে তাকে মেরে লাশ সরিয়ে সাগরিকায় ফিরে এসে নিশিত বাবুর বাক্স বিছানা ভুজঙ্গ নিবাসে রেখে হঠাৎ খেয়াল হয় হাতিয়ারে রক্ত লেগে আছে তখন সেটা সমুদ্রে জলে ফেলতে গিয়ে পথে আমায় দেখে সেটা দিয়ে আমার মাথায় বাড়ি মেরে তারপর সেটাকে ফেলে তাই তো ফেলুদা জানে যে এই প্রশ্নের কোন উত্তর নেই কিন্তু তাও সে থামল কারণ পরের প্রশ্নটায় জোর দিতে হবে আদিকালের পড়ো বৈঠকখানার চার দেয়াল কাঁপিয়ে প্রশ্ন করল ফেলুদা কিন্তু তাতেও কি আপনার কার্যসিদ্ধি হয়েছিল উত্তরটাও ফেলুদাই দিল কারণ লক্ষণ ভট্টাচার্যকে দেখে মনে হয় তিনি বাক্যবাণে আধমরা না তাতেও হয়নি সে পুঁথি হিঙ্গরানি পায়নি সরকারও পাননি তাই অন্য পুঁথিটিকে সরাবার দরকার হয়েছিল আজকে তার আগে হয়তো কাল রাত্রেই আপনি নিশিত বাবুর মায়ের অসুখের গল্পটি ফেটেছেন কিন্তু প্রথম দিন এত করেও আপনার পরিশ্রম ব্যর্থ হলো কেন সেটা এদের একটু বুঝিয়ে বলবেন বলবেন না বেশ তাহলে আমি বলি কারণ এত আশ্চর্য একটি ঘটনা বর্তমান অবস্থায় আপনার পক্ষে বলা সম্ভব না। আমি অনেক সমাধান করেছি কিন্তু বর্তমান রহস্যটি এতই অদ্ভুত অসামান্য যে আমাকে পোকা বানিয়ে দিয়েছিল ভোঁতা হাতিয়ারের কথা বলছিলাম কিন্তু সেই ভোতা হাতিয়ার যে প্রজ্ঞা পারমিতার পথি তা আমি কি করে কিছুই ছিল না তা আমি কি করে আপনি সরকারের হাতে তুলে দেবেন আর সরকারি বা হিঙ্গ রানিকে দেবেন কেমন করে হায় হায় হায় দুর্গাগতি সেন দু হাত মাথায় দিয়ে উপর হয়ে পড়েছেন আমার এত সাদের পুঁথিটা শেষটায় আপনাকে একটা কথা বলি ফেলুদা দুর্গাগুতি এসেছে আপনি কি জানেন যে সমুদ্র মাঝে মাঝে দান গ্রহণ করে না দেয় দেয় আমন কি এবার ফেলুদা তার ঝোলার ভেতর থেকে হাত ঢুকিয়ে টেনে বার করল আরেকটা সালুতে মোড়া পুঁথি এই নিন আপনার অষ্ট সাহস্রিকা প্রজ্ঞাপার এটাকেই নাই মামা বলতে পারেন শালু যেমন ছিল তেমনই আছে পাটার রং ফিকে হয়ে গেছে তবে লেখা যে খুব বেশি নষ্ট হয়েছে তা বলবো না কাপড় আর কাঠ ভেদ করে জল বেশি ঢুকতে পারেনি কিন্তু কিন্তু এ জিজ্ঞেস না করে পারলেন না এই শালুটা আপনিও দেখেছিলেন আজ সকালে রামাই নামে নুলিয়া বাচ্চাটি মাথায় জড়িয়ে বসেছিল দেখেই সন্দেহ হয় নুলিয়া বস্তিতে গিয়ে খোঁজ করে আমি আজই সকালে এটা উদ্ধার করি পুঁথিটা পেয়ে তার মার কাছে দিয়ে আসে নিয়ে যায় পাটা আর পুধি ওদের ঘরেই সযত্নে রাখা ছিল দশ টাকা দিয়ে কিনতে হয়েছে আমায় মিস্টার মহাপাত্র মিস্টার সরকারের পকেট থেকে পয়সটা নিয়ে তার থেকে দশটা টাকা বের করে দিনত আমায় দুর্গাগতি বাবুর বাড়ির ছাদ থেকে সমুদ্রটা যে আরো কত বিশাল দেখায় সেটা আজ ছাতের পাঁচিলের ধারে দাঁড়িয়ে বুঝতে পারলাম কাল রাতে সব চুকে যাওয়ার পর মিস্টার সেন বারবার অনুরোধ করলেন আমরা যেন সকালে তার বাড়িতে এসে কফি খাই মহিমবাবু রাতে বাবার সঙ্গেই থাকলেন কারণ নিশীত বাবু নেই চাকরটাও ঘুষ খেয়ে পালিয়েছে ফেলুদা কথা দিয়েছে শ্যামলাল বাড়িকে বলে একজন চাকুরের বন্দোবস্ত করে দেবে রান্নার লোক একটা অবশ্য আছে সেই কফি করে এনেছে আমাদের জন্য আর সেই ছাতে চেয়ার পেতে আমাদের বসবার জায়গা করে দিয়েছে এখানে বলে রাখি পুঁথি উদ্ধার করার জন্য ফেলুদা যা পারিশ্রমিক পেয়েছে তাতে ওর গত তিন মাসের বসে থাকা পুষিয়ে গেছে ও অবশ্য স্বভাব অনুযায়ী প্রথমে টাকা নিতে আপত্তি করেছিল কিন্তু শেষে বাবা ছেলের পিড়াপিড়িতে চেক নিতেই হলো বাবু পরে বলেছিলেন নিলে আপনার ফেলুদা বলল আপনি কি জানেন মিস্টার সেন আমার কাছে সবচেয়ে বড় রহস্য ছিল আপনার গাউট দুর্গাগতি বাবু কপালে ভুরু তুলে বললেন কেন এতে আবার এত রহস্যের কি আছে বুড়ো মানুষের গাউট হতে পারে না কিন্তু গাউট নিয়েই তো আপনি সকাল সন্ধ্যে সমুদ্রের ধারে দিব্য হেঁটে বেড়ান গোড়া এসে পায়ের ছাপ দেখেছি এবং যন্ত্রণা যে সর্বক্ষণ স্থায়ী এমন নয় কিন্তু আপনার পায়ের ছাপ যে অন্য কথা বলছে মিস্টার সেন সে কথাটা কাল রাত্রে বলিনি কারণ আমার বিশ্বাস কথাটা আপনি গোপন রাখতে চান দুর্গাগতি বাবু চুপ করে চেয়ে আছেন ফেলুদার দিকে ফেলুদা বলে চলল সেদিন কাঠমান্ডুর বীর হাসপাতালে ফোন করে বিলাস মজুমদারের ইঞ্জুরির ব্যাপারটা কনফার্ম হয় সেখানে ওই সময় পাহাড় থেকে পড়ে জখম হওয়া আর কোনো পেশেন্ট আসেনি শেষে গাইড বুকে দেখলাম কাঠমান্ডুর কাছে আরেকটা হাসপাতাল আছে শান্তা ভবন সেখানে ফোন করে জানি যে দুর্গাগতি সেন অক্টোবর থেকে জানুয়ারির গোড়া পর্যন্ত সেখানে ছিলেন আপনার ইঞ্জুরির বর্ণনাও তারা দিল দুর্গাগতি বাবুর মুখের চেহারা পাল্টে গেছে একটুক্ষণ চুপ থেকে দীর্ঘ শ্বাস ফেলে বললেনটা জিজ্ঞেস করলে বলতো গাউট আজ মহিম বেঁধে দিয়েছিল ব্যান্ডেজ এই জিনিস আমি প্রচার করতে চাইনি মিস্টার মিত্তির একটা মহামূল্য পুঁথি হারানোচ্ছে এটা কিছু কম ট্র্যাজিক নয় কিন্তু আপনি যখন বুঝেই ফেলেছেন দুর্গাগতি বাবু তার বাম ট্রাউজারটা বেশ খানিকটা তুলে অবাক হয়ে দেখলাম ব্যান্ডেজটা শুধু গোড়ালির ইঞ্চি তিনেক ওপর অবধি তার উপরে আসল পায়ের বদলে রয়েছে কাঠ আর প্লাস্টিকে তৈরি যান্ত্রিক পা ছিলেন মির্চি নাইনটি বিশেষ নিবেদন ফেলুদার হত্যাপুরি রচনা সত্যজিৎ রায় ফেলুদার ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী গল্পের সূত্রধার মীর ও দীপ এবং শ্রীনিবাস সোমের ভূমিকায় সমক জটায়ুর চরিত্রে জগন্নাথ বসু বিলাস মজুমদার ও গণতকার লক্ষণ ভট্টাচার্য ভূমিকায় মীর দুর্গাগতি সেন ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র ও এমএল এম এল হিঙ্গায় দীপ নিশীত বোসিম সেন ও হোটেলের ম্যানেজার শ্যামলাল অগ্নি জনৈক ভদ্রলোকের চরিত্রে আত্মদ্বীপ চাকর অভিষেক শব্দগ্রহণ আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে রিচার্ড ফেলুদা থিম সত্যজিৎ রায় নতুন ফেলুদা থিম সন্দীপ রায় ডুমরুর গান সমক। এবং রিচার্ড অন এয়ার পাবলিসিটি ডিজাইন পুষ্পল সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইন পর্ব অগ্নি এবং রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ ও অভিষেক সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী মির্চি নাইনটি এইট তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সব্যসাচী চক্রবর্তী ও শ্রী সন্দীপ রায়কে আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য আর সেই সঙ্গে धैर्य धरे साथ अभिजान सामिल हवारेष हल भूदार रहस्य एडभे मिर्ची नईट पॉइंट थ्री एर विशेष निवेदन हत्यापुरी